আলা আম্মা বাদ আলহামদুলিল্লাহ আসলে আমাদের দীর্ঘ প্রায় লম্বা বন্ধ গেল তা আমাদের আলোচনা হওয়ার কথা ছিল অনেক কিছু নিয়েই তা আসলে দেখালো যে অনেকদিন পর সবাই আসছে আজকে ভারী আলোচনা করা নিয়ে হচ্ছিলো আমাদের যে জাদু তারপরে আর যেই বিষয়গুলো আমার পড়ছি কত আলোচনা যে ওই ছোটো বাচ্চাকে জাদু শেখানোর কথা বলছিল যে জাদু শেখাবো তো জাদু আসলে কীভাবে কাজ করে যাদুর ইতিহাস কী ইসলামে যাদুর সামনে কী বলে এবং যাদু জাদুর যার চর্চা করে তাদের ব্যাপারে কনসেপ্ট মোটামুটি অনেক আলোচনা করার কথা ছিল করবো ইনশাল্লাহ কিন্তু বিষয়টা হচ্ছে আজকে প্রথম দিনই তো প্রথম দিনে যে শুরু করি তাহলে আরও হয়ে যাবে যদি আমরা চাচ্ছিলাম যে দিনটা যে ওইখানে অনেক আমি তো করে ওই দিনকে শুধু আত্মতারগুলো আলোচনা করে চলে গেছি যে ও করে চলে ওই হাদিসটা যে আলোচনাটা ওইটা ও সাইমিনুর রহমত উনি যেভাবে করছেন ওইটা আমি করিনি তা আমি চাইছে হজরত ওই আলোচনাটা আজকে আসুক আসার পরে ওইটার সঙ্গে যখন এর পরে সপ্তাহে ওই বিষয়টা যখন হবে তখন ওইটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আজকে অনেকগুলো আলোচনা থাকবে তো আমরা ওই হাদিসটা তো সবাই কম মনে আছে নাকি যেটা পড়া হয়েছিলো বাচ্চাদের বিষয়টা তো ওইটা আলোচনা হবে যেটা আমি বলতেছি আবারও বলতেছি আমি যে আলোচনা করছি ওইটা হতেছে আমাদের মতন করে কিন্তু আমরা যে হাদিসটা লক্ষ্য করতে সোয়েল উসাইমিন রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যাকে লক্ষ্য করে করতেছি তো ওইটা আর কি করা হয়েছিল না তো ওইটা একটু আবার বলতেছি উনি কী কী কথাগুলো বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় উনি কী কী বলছিলেন উনি প্রথম যে কথাটা বলতেছিলেন যে আমরা এই হাদিসটা আরেকবার সংক্ষিপ্ত করে বলছি এক মিনিটে দুই মিনিটের মধ্যে যে মূল কথা তো এতটুকু ছিল যে একটা বাচ্চাকে একটা বাচ্চা বলছিল জাদু শেখানোর কথা মানে একটা জাদুকার বলতেছে জান তো বয়স হয়ে গেছে এটা বাচ্চাকে পাঠান তাকে জাদু শেখাই দিই তো জাদু শিখাই দিলে সে মোটামুটি একটা জাদুবিদ্যা শিখে থাকতে পারবে তো আগে আগেকালে রাজা বাচ্চারা সালে ওসামিন রহমান এই ব্যাখ্যা এখানে বলতেছেন যে আগেকালে রাজা বাচ্চা ওনারা করতো কী নিজেদের নিজেদের শক্তি সামর্থ্যকে রক্ষা করার জন্য তো ওনারা এই জাদুবিদ্যা চেষ্টা করতো তো জাদুবিদ্যা সাধারণত শয়তান্ডে দ্বারা করা হয় জাদুবিদ্যা বিভিন্ন রকম আছে আমরা তো শুধু একটা জানি যে আল্লাহ রসুলকে যে জাদুটা করা হয়েছিলো ওইটা তো আর জিনের মাধ্যমে করা হয় নি ওইটা অনুভব করা হয়েছিলো ওইটা মানুষের অঙ্গ করা যায় তো আসলে এই জাদুবিদের মূল কনসেপ্ট কয়েকটা থাকে একটা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা মানুষের আকলকে ধাতা লাগাই দেওয়া মানুষের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়া এইগুলো কারণ জাদু করা সাধারণত তো ওই সময় বাচ্চারা চেষ্টা করত যে শয়তানের সাহায্য গ্রহণ করত। কেন ইবনে তাইম ইবনে কাইম রহমান উনি কিতাব লিখছেন যে রেসরাতিল্লাহ তাবুক উনি বলতেছেন যে পৃথিবীর দুই ধরনের শক্তি মেহনত চলবে সবসময় এক ধরনের শক্তির মেহনত থাকবে যারা আল্লাহকে সবসময় একমাত্র রব মনে করে কাজ করবে তাদের এখিন থাকবে যে আমি যতই করি না কেন আমার একমত সফলতা কামিয়াবি তা আল্লাহ তালার পথেই থাকবে আর একটা দল থাকবে যারা মনে করবে যে বার্ষিকভাবে আমরা অনেক লাভবান হয়ে যাব যদি আমরা শয়তানকে মানি তো এই জন্য আল্লাহ তালা যখন বলতেছে যে যখন আমরা কোন দোহা শেখ আছে তোমার পর ইহিদিনা সিরাত আল মুস্তাকিম তো সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আমরা জানছি যে তিনারা ছিলেন কারা নবী সিদ্দিকিন সুহাদা ও সালেহীন তো বার্ষিকভাবে ইহুদি খ্রিস্টানকে আল্লাহ তালা এখানে মাকজুবি আলাইহিম আলদ আলিম বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে তো ইহুদি খ্রিস্টান তার মানে কিন্তু এটা না যে দুনিয়াতে তারা অনেক অর্থ কমছিল তার মানে এটা না দুনিয়াতে তার শক্তি কম ছিল তাদের শক্তি শক্তি বুদ্ধি অনেক ছিল মুসলমানদেরও একেবারে কম ছিল তাও তারা ছিল কিন্তু তারা মুসলমান দুনিয়াতে অনেক সব দুর্বতা ধাক্কা খাইছে অনেক মার মায়ের খাইছে অনেক সব অত্যাচার খাইছে কিন্তু আল্লাহ তালা চূড়ান্ত কামিবে ঘোষণা করছে একমাত্র মোমিনদেরকে তোমরা একমাত্র সফলতার পথ যার আজও পৃথিবীতে ইতিহাস হয়েছে যে যেই সমস্ত মুমিন আল্লাহজন ত্যাগ করে গেছে আল্লাহ তাদের নামকে দুনিয়াতেও রাখছে আখরেও রেখে দিচ্ছে আর যেই সমস্ত মগজুব আলহিম যারা দুনিয়াতে অনেক বড় বড় কিছু করছিলো মেহনত কিন্তু তাদের মেহনতকে আল্লাহ তালা দুনিয়া পর্যন্তই শেষ করছে আখেয়াত পর্যন্ত আর তো মেহনত কোনো শুরু দেখে করতে না মেহনত দেখতে হয় এর ফলাফল দেখে শেষ দেখে তো আমরা তো আসলে মনে করতেছি যে এতটুকু মেহনত শুরু করছে আমরা তো আমাদের কী বা হবে আমি যে মেহনত করতেছি তো ছোট্ট মেহনত এই কেবল শুরু করলাম কি হবে আসলে মেহনত তো আল্লাহ তালা কোথায় নিয়ে যাবে কেউ বলতে পায় না কিন্তু রাস্তা যদি সঠিক হয় তো এই মেহনত যে শেষ কোনো যাবে এটা বাস্তব যে রাস্তা যদি সঠিক হয় এই মেহনত যে আল্লাহ তালাই নেবে আল্লাহ তালায় যে এই মেহনতকে টেনে নেবে এটা সত্য কেন ইবলিস মেহনতকে ইবলিস টেনে নেওয়ার জন্য সে সর্বত্রক চেষ্টা করে সে তার বাহিনীকে দিয়ে সে তার বুদ্ধি দিয়ে ইন্ধন দিয়েছে এমন কোন মেহনত নিয়ে সে চেষ্টা করে না সে সর্বত্র চেষ্টা হবে তারা এই মেহনতকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই সে অনেক মেহনত করে কিন্তু আল্লাহ তালা ওয়াদা তো আগেই যে ইবলিস মেহনতকে অনেক বড়ো ফাফাই ফুপায় তুলতে পারবে কেন শেষ করে নিতে পারবে না কেন আল্লাহ তালা তো এই মেহনতকে শেষ করে দেবে আর আল্লাহ তালা ওয়াদা যে তুমি মেহনত শুরু করো তোমার কাছে মেহনত করে ছোট মনে হবে কিন্তু তুমি মনে রেখো এই মেহনতো আমি চালাচ্ছি আমি এই মেহনতকে শেষ করে টেনে নেবো তুমি এটা চিন্তা করো না যে এই মেহনত কত দূর যে থাকবে তুমি এটা মাথায় রেখো শুরু করছো শেষ আমি আল্লাহ তালাই নিয়ে যাবো যে সঠিক পদ্ধতিতে হয় আর যে সঠিক পদ্ধতিতে না হয় ইবলি সে হয়ে যায় তখন কিন্তু আবারও বিপদ তো এই জন্য চেষ্টা করতে তাদের ক্ষমতাকে রক্ষা করার জন্য সর্ব এই যেটা বলতেছি লাস্ট এখানে শেষ কথাটা শেষ করে নি তো এমনি কারণ কথা উনি বলতেছেন এই জন্য আমাদের বড়ো দুঃখের বিষয় যে আমরা ভুলে যাই আমরা কার মেহনত করতেছি আমি কার পথে চলতেছি আজকে দুনিয়াতে আল্লাহর পথে আমি চলতেছি তো আমি মনে করতেছি আমি তো আল্লাহর পথে চলতেছি কিনা আমাকে কে সাহায্য করবে অথচ ইবলিশের পথে চলে সে এক থাকেই যে শয়তান তাকে সাহায্য করবে তার এক থাকে শয়তান তাকে সর্বত্র চেষ্টা করতে থাকে যে আমি তোমাকে সাহায্য করব তোমাকে বিভিন্ন ই দিয়ে নারীদেরও মুখ তোমক দিয়ে সর্বত্র চেষ্টা কর থাকে কিন্তু তার চেষ্টা সবসময় সফল হয় না কিন্তু আল্লাহ ওয়াদা করছে ইংতাংসুরাংসুরুকুম এ সাববে তাকুম তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। এখানে একটা কথা আমি না বলেই পারতে আমি সেদিনকার ইবনে রজব হাম্বালুর রহমতুল্লাহ উনি একটা কিতাব লিখছেন আল ইকতেবাস من ওসিয়তে রাসূল ইবনু ইবনু আব্বাস ইবনু আব্বাস কে আল্লাহ নবী যে ওসিয়াত করেছিলেন যে ইয়া الله ইনু আলিম কা ক্যালিমাত হে বাচ্চা الله তোমায় কিছু কালিমা শেখায় দেব যে ইহফাদিল্লাহ ইহফাযাক তুমি যে আল্লাহকে হেফাযত করো আল্লাহ তা তোমাকে হেফাযত করবে ইহফাদিল্লাহ যদি তুমি কোনো সাহায্য চাও তাও আল্লাহ চাও ও আনাল ওম মাতাল ইজতামাত এই অনেক বড়ো হাদিস আর কি তো এখানে ব্যাখ্যার মতো উনি একটা কথা লিখছেন উনি রহমান ইবনে কায়ুম জাউজি রহমানতুল্লাই ইবনে কায়ুম দুজন কিন্তু ইবনে কাই বলে জাউজি বলে দুজন বোঝা যায় একজন হচ্ছে ইবনে কায়ুম আচ্ছা আব্দুর রহমান একজন ছিলাম উনিও মহাদিস ছিলেন তো উনি বলতেছেন যে আমি যখন এই হাদিসটা আমার সামনে আসছে তাদাব্বর তুফি হাদিস আমি হাদিসটা নিয়ে ভাবতেছিলাম আদ হাসানি আমাকে হাদিসটা অবাক করে দিছে বিস্মিত করে কেন এবং উনি বলছে ইয়া আসাফা লিমান জাহলা হাজ হাদিস বলছে অনেক আফসুস ওই ব্যক্তি যে এই ব্যক্তির হাদিসকে জানে না ওয়া মানাহা এবং যেই ব্যক্তি হাদিসের অর্থ জানে না তার জন্য বোধ আফসোস কেন ই হাদিস আল্লাহ তাহা বলেই যে তোমাকে আল্লাহ কিবে হেফাজত করেন আল্লাহ ওয়াদা করছেন তোমার সাথে আল্লাহ তুমি যে আল্লাহকে হেফাজত করার দিনকে তো আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে আর তুমি যে আল্লাহর দিনকে হেফাজত করো তো আল্লাহ তুমি তোমার সামনেই পাবা কখনও পিছে থাকবে না তো আজকে আমি ভুলে গেছি যে আমি কার মেহনত করতেছিলাম কে আমাকে সাহায্য করেওয়ালা আজকে দুনিয়াদার একটা নারীর ছুটতেছে তো সে নারীজন চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা করেই যাচ্ছে যে কেন এই নারীটাকে আমার পাইতেই হবে সয়তন তাকে সর্বত্র চেষ্টা করতেছে কিন্তু আমি আখড়ে তালা আমি ভুলে গেছিলাম যে আমি তো হক পথের চেষ্টা করছি আল্লাহ দোয়া করতেছি কিন্তু আল্লাহ তা তো ওয়াদা করছে আমি তোমাকে দেবই আমি তোমাকে অবশ্য অবশ্য মিলিয়ে দেব তোমাকে এমন জিন্দগি দান করব যে জিন্দিগি সুখ শান্তি থাকবে তো আমি ভুলে গেছিলাম আল্লাহর ওয়াদাকে তো এই জন্য ভাই আমি মাঝে মাঝে শয়তানের পথ মাঝে মাঝে এই পথে নিই মানে আমাকে পথটা এখন মিশ্রিত পথ কখনও দেখা যায় পুরো শয়তানের পথে কখনও দেখা যায় পুরো আল্লাহর পথে কিন্তু একানিষ্ঠ আল্লাহকে বিশ্বাস করা মানুষ আজকে খুবই কম যারা একমাত্র আল্লাহর জন্যই সব করতে রাজি আল্লাহ সব কিছু রাখতে কোনো ভয় ডরব তাদের কিছু নেই একমাত্র আল্লাহ সারা তো এই জন্য এই আজকে যে হারিসগুলো আলোচনা হবে হারিসগুলো প্রেক্ষাপটটা আমাদের মাথায় একটা শবর নিয়ে তো দুনিয়াতে মানুষ এখানে যে পরীক্ষা আমাদের কথা চলতেছিল যে সবর কীভাবে করছেন সাহাব একরাম তাবেনকরাম তো এখানে অনেক আলোচনা আসবে সবার বিষয়। তো এই কথাটা মাথায় রাখতে হবে যে আব্দুর রহমান আবদুল আজিজ আর তরিফি আরব বিশ্ব আল্লাহ এত বড়ো মহাদ্দিজ এত বড় আলেম মানে আমি যত মানুষের কিতাব পড়ার তৌফিক হয়েছে তো আব্দুল আজিজ তরিফের মতন ব্যক্তি এরকম আসলেই খুব দুর্লভ এই জামানায় তো উনি এই কিতায় মধ্যে লিখছেন এ ইাম বিওয়া কেজল ইম ইসলাম ওই কিতাবটার মধ্যে উনি ব্যাখ্যা কর অনেক সুন্দর আলোচনা করছেন তো উনি একটা কথা বলতেছেন একটা আলোচনায় উনি বলতেছেন যে আজকে দিন মানুষ বলে আমাকে যে দিন কি। তো বলছে আমি তো দিন বলতে ওইটাই বুঝি যে শাহবাদের চিন্তা ভাবনা চা শাহবাদের রেখে যা আমানত শাহবাদের রেখে যা ফিকির এইগুলোই দিন ছিল কোনো ব্যক্তির কথা বা দিন হইতে পারে না কোনো ব্যক্তির ব্যাখ্যা নতুন করে দিন হইতে পারে না দিন তো শাহবাদের রেখে যা কথা শাহবাদের ব্যাখ্যা এটাই তো দিন ছিল উনি বলছে আপনি ইমাম তাইম ইমাম মালিক রহমতুল্লাহকে দেখেন কিন্তু উনি দিন বলতে কী বুঝতেন তো বলছে উনি কিতাবটা দেখেন না মর্তা খুলে তো মর্তা খুলে দেখবেন শুধু বলবে রা হা দা সুফি ওমক এই ও এ বলছে তেজ রবি রায় সাহিবে মুসাইব ওনারা কি করতেন ওনারা ওনাদের কথাগুলোকে ওনাদের ব্যাখ্যাগুলোকে বুঝতেন ওনাদের ব্যাখ্যাগুলোকে ওনারা দিন মনে করা শুরু করতেন যে এইগুলো এখান থেকেই দিন নিতে হবে বলছে আপনি ইমনে তাইমিয়া ইবনে মা ইসাকে দেখেন ইমা আউ হানিফার রহমতুল্লাহকে উনি কী করছে ওনার কথা মনে সুশাহবাদের কথা সুশাহবাদের কথা শাহাবাদের কথা ইমাম আহমাদ বিন হামবাল তো সব থেকে বেশি শাহাবাদের ফেকা শাহাবাদের মানা শাহ আবাদের ফতোয়া ইবনে শাহ ইমাম শাহির সব সবসময় শাহাবাদের ফতা আর আজকে আমাদের কথাবার্তা সাহবেদের অ্যাঙ্গেল থেকে হয় না আজকে আমাদের সাহবেদের আলোচনা নাই তো সাহবেদের ব্যাখ্যা নাই আমরা দিন মনে করতেছি দিন তো আমার ব্যাখ্যা আমার কথাকে দিন তো এই আজকে বহুত দুঃখের বিষয় যে আমরা যে হাদিসগুলো পাঠ করতেছি এটা মাথা রাখা যে এটাই তো দিনের মেহনত এটাই তো দিনের আলোচনা সাহবা একরান্ত এইগুলোকেই দিন মনে করতেন যে আল্লাহ রসুল হাদিসকে শোনা এবং সাহবেদের ব্যাখ্যা সাহবাদের জিন্দগির থেকে এগুলোকে শিক্ষা নেওয়া তো আমরা যে আলোচনাগুলো পথে সবর তো আসলে দুনিয়াতে মানুষের বিপদ ছবার আসে কিন্তু আজকে যদি আল্লাতা এই বিপদকে স্থায়ী রাখতো কারোর মনে যদি বিপদকে স্থির করে দিত মনে করেন কোনো ব্যক্তি ছোটবেলায় মা মারা গেছে গত কদিন আগে একটা লেখা তা বলতেছে যে ভাই ছোটোবেলা আমার মা মারা গেছে তো কারোর অন্ত যদি ওই যেই সময় যে সিনটা যে অবস্থা মা মারা গেছিলো যে অনুভূতিটা ছিল ওইটাকে যদি আল্লাতা ওই অবস্থায় রেখে দিতেন তখন ওই ব্যক্তির তুই তার যে থাকা সম্ভব কোনোদিনও হতো না তো এখন ওই অবস্থা মাঝে মাঝে আর আসবে মানে ওই অবস্থা তো পরিপূর্ণ সম্ভব প্রতিদিন থাকবে না কিন্তু ওই অবস্থায় মাঝে মাঝে আসবে আমাদের কাছে তো মাঝে মাঝে আসলে আমাদের করণীয় কি হবে তো এইটাকে এই হাদিসগুলো আমাদের শিক্ষা দেওয়া হবে যে আমাদের কি হবে তো যেটা আমি বলতেছিলাম তো বাচ্চাদের উনি বলছেন যে বাচ্চাদেরকে প্রথমে ওই শিক্ষা দেওয়ার জন্য ডাকলেন যাদুকর বললেন যে ঠিক আছে একটা কাজ করো তো আপনি একটা বাচ্চাকে পাঠান ওই বাচ্চাকে আমি এই সমস্ত জিনিসগুলো শিক্ষা দি। তো চলে ওসাই আপনি এই ব্যাখ্যান বলতেছেন যে বাচ্চাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে খুবই বিষয় মাথায় রাখতে হবে যে আমি দিনকে জিন্দা করতে চাচ্ছি আমি দিনকে উঠাতে চাচ্ছি কিন্তু আমি দিনের প্রথম আহাল কারা যে শিশু তাদের থেকেই তো প্রথমতে শুরু হবে তো আমি তাদের ব্যাপারে ফিকির না করে আমি উপরে ফিকির করতেছি তো অন্যায় করা যারা করে যারা দুনিয়াদার যারা আল্লাহ দিনকে ধ্বংস করতে চায় তারাও জানে যে বাচ্চাদের থেকেই মেহনতি শুরু করতে হবে বড় বড়রা একটা মেহনত জমে গেলে তাকে ফেরানো সহজ হয় না কিন্তু বাচ্চাদেরকে আপনি যেই দিকে চালাবেন ওই দিকেই যাবে কিন্তু দুঃখের বিষয়টা উনি বলতেছেন যে আসলে ছোটো বাচ্চারা তাতে দিনকে মুখস্ত করতে পারে যদি একটা কথা এটা হাদিস নামে প্রচণ্ড হয়েছে কিন্তু এটা হাদিস না অনেক ইবনে মাসুদের কথা বলতেছিলেন ইবনে মাসুদ রদিয়াল্লা আনহু উনি বলছে আল ইল মুফিল সিগার কারনাকশিফিল হাজার যে ছোটোবেলায় ইলেম শিক্ষকরা কেমন পাথরের পর অঙ্কিত করার মতন তো আজকে ছোট বাচ্চাদের থেকেই তো প্রথমে দিন শিক্ষা দেওয়া উচিত ছিল এটা নাস্তিকরা বেধর্মীরাও বুঝতেছে কিন্তু আমাদের মাথা এটা নাই আমাদের মাথায় আসতেছে না যে আমি দিন কেন এত সমস্যা কোথায় এই আমাদের ওস্তাদ বলতেন যে ভাই সমস্যাকে আগে নির্ধারণ করতেছে বা নির্ণয় করতে শেখো আজকে সবচেয়ে বড় কথা এইটাকে সমস্যা ওইটা সমস্যা একজনের কাছে যদি যে বলা হয় সমস্যা কি বর্তমানে বলেন তো সে একশোটা সমস্যা কবে না যা কবে না তার সমস্যা হইতে পারে না হইতে পারে তার বানায় মনে একটা বলে দেবে যে এটা সমস্যা ওইটা সমস্যা কিন্তু এক্সাক্টলি সমস্যা কোনটা এটা তো গবেষণা করা বিষয় ছিল এটা তো যোগ্য ব্যক্তিদের কাছে শোনা বিষয় ছিল তো ওনারা বড়রা বলতেছেন যে আজকে সবচেয়ে বড়ো সমস্যা যে শিশুদেরকে আমরা দিন শিক্ষা দেয় না তো শিশুদেরকে দিন শেখাতে দুটো জিনিস ফায়দা সালাহসাই বলতেছেন এক ফায়দা তো যে ওই বাচ্চাটা দিনকে মুখস্ত করতে পারবে কেন দিনকে শুধু পড়ার নাম না আমি হাদিস পড়া হয় একজনের মনে নাই। আমরা দীর্ঘ কয়েক মাস যদি দাস করতেছি অনেকে কাছে জিজ্ঞেস করে কেউ বলতেও পারবে না কী আলোচনা হয়েছে ইতি পড়বে অনেকে মনে হলে মাথাই নেই তো এইটা বাচ্চাদেরকে যদি পড়ানো হয় ছোটোবেলা যেগুলো শিখছে সারা শিখাইছে কম বেশি সবারই মনে আছে কী শিখাইছিল তাই এই জন্য ছোটোবেলায় শিক্ষাটা ধরে রাখতে পারে মানুষ বড়বেলায় উপলব্ধি করতে পারে ধরে রাখা খুব কঠিন হয়ে যায় তো এই জন্য উনি বলছেন শিক্ষাটা ধরে রাখা এটা মাত্রা জরুরি যে দিনকে রক্ষা করতে চাই আগে গেলে মহাদেশে হাদিস মুখস্ত করতেন গতকাল সৌদেব একটা ছেলেকে দেখে আমি সত্যি আমার অবাক লাগছে মানে আসলে আমরা মনে করি যে আমরা কিছু পারবো না আসলে এই অলসতা তো অক্ষমতা এমন করে ফুলছে যে কিছুই পায় না সৌদেবটা ছেলেকে দেখলাম ও বুখারী মুসলিম তিরমিজে আবুদাউদ সহ দশটা বড় রাজ্যে কিতাব পুর মুখস্ত করছে তো প্রশ্ন করেছে একটা হাদিস বলবে হয়তো যে আলমার উমা মানে হাববে এইটুকু বললে সব বলে দেবে যে কে বনা করছে কোথায় আছে কোন কিতাবে আছে কি কি আছে এটা একটু বলে দেবে এবার শুধু বলতে হবে যে একটা হাদিস সনদ বলতে হবে বলে ওর সঙ্গে করে দেবে হাদিসটা কোথায় আছে কীভাবে আছে কোন কোন বুখারি মুসলিম প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দেবে যে কোথায় কোথায় আছে এরকম একটা অবস্থা তো এই তো শুনে আমরা কোথায় সুভাহানহল্লা আমরা শুধু সুভান আহ অপন্ত আসি এরপর আর নাই এরপরে আমাকে আনাই তারা উস্তাদ বলছে যে আমাকে এমনটা অবস্থা আমরা কানতে পারি আর সুবাহাল্লাহ করতে পারি যখন সন্বেশ কাঁদিয়ে সব আল্লাহ হয়ে গেল কান্দাকাটি শুরু করে দেবে কিন্তু ঘর জন্য যে চেষ্টা বন্ধ করার চেষ্টা করবে না শুধু কানবে এরপরে যখন যে এরকম কিছু অলৌকিক হয়েছে সুবাহ কিন্তু এরা যে এই কথাটা আমার সামনে কেন আনলেন আমরা সবাই এখানে সায়েন্সের সাথে অনেকে সবাই জানি দুনিয়া কোনো কিছু বেকারণে ঘটে না একটা কারণ থাকে প্রত্যেকদিন ঘটার পিছনে একটা কারণ থাকে তো এই কথাগুলো সামনে আনতেছেন এই কথাগুলো তো অন্য কারোর সামনে নাও অনেকের সামনে নাই কিন্তু এই কথাটা আমার সামনে কেন আনতেছেন এই বিষয়গুলো কেন আমার সামনে আনতেছেন যে এখান থেকে আমার কিছু শিক্ষা নিয়ে আমার কিছু করার আছে যে আমাকে কাছে এগুলো চান যে তুমি এগুলো এরকম পথে আসো আমি মনে করছি এগুলো অনার্থক এই ফেসবুক আসতে এসে গিয়ে গেছে কিন্তু আল্লাহ এগুলো তো সামনে আনেন বামনাকে বোঝার জন্য যে তোমার মেহনত কেমন হবে দরকার এগুলো সামনে এমনি দিয়ে এগুলো কারণ হয় না ভাই আমরা উল্টোপাল্টা করতে কারণ ছাড়া কিন্তু আল্লাহ তালা প্রত্যেক কারণ থাকে একটা পেছনে এই জন্য আমরা ফিকির করি যে আমাদের উচিত ছিল হাদিসকে মুখস্ত করা রিয়াদুল সালিনের কিতাব আমি শুরু করছিলাম মুখস্তকাত আলহামদুলিল্লাহ আমি তিন মুখস্ত তিন করছি আর কোরআন শুভ হিবজো করা করছি করছি আল্লাহ সাত পাড়া পন্ধ করছিলাম পরে আরও নিয়োগ করছি তো আসলে প্রতিদিন যদি কোনো ব্যক্তি নিয়োগ করে দুটো হাদিস মুখস্থ করো তো মনটাও খুব টাইমটা খুব কাজে লাগে এবং বরকত হয় সময় জিন্দিগি তো বরকত কিন্তু আমাদের মুখস্তকার রেওয়াজ একেবারে শেষ হয়ে গেছে এই আব্দুর রহমান জাহুজি উনি কিতাব লিখছেন খাতের উনি উনি বলতেছিলেন যে তুমি যদি প্রতি জীবনের কিছু চাও তাহলে কাজ করো সকাল এবং সন্ধ্যায় পড়ালেখা একটা টাইমে মুখস্থ করা রেওয়াজ রাখো যে প্রতিদিন সন্ধ্যার সময় যে আমি মাগড়ির পর কিছু মুখস্থ করব। এবং প্রতিদিন ফজলের পর কিছু মুখস্ত করব এই মুখস্ত করার অভ্যাস না থাকার কারণে এখন এমন হয়ে গেছে একটা প্যাসেজ দিদি করবে যে এই আমাদের আসম্ভব না এ আমাদের আসম্ভব না আমি এই জিন্দিগিত আর পারবো না অর্থ যদি কোনো ছাত্র প্রতিদিন কিছু মুখস্থ অভ্যাস রাখে তার জন্য এত কঠিন আর কিছু ছিল না সে একটু হলেও পারতো এই মুখস্থ হওয়ার অভ্যাসটা খুব চালু করা দরকার বিশেষ করে হাদিস এবং ফেকা মানে হাদিস এবং কোরআন মুখস্থ তো ঠোঁটের আগায় থাকা দরকার একটা ছেলে হেফজো করবে এর থেকে বড় সুষম হইতে পারে আমাদের সিন দেশে হেফজোয়া পড়িনি হেফজ রবে কী করে আর সম্ভব না জিন্দগিতে অথচ উচিত ছিল এখন থেকে হেবজকার করার নিয়োগ করা তা আমরা নিয়ত করি ইনশাল্লাহ যে ছোট বাচ্চা যাদের আছে ভাই ভাই আমরা তো এটা নিয়ত করছি আপনাদেরকে বলছিলাম যে ছোট বাচ্চা যারা আসে আমাদের আশেপাশে যত ভাই ব্রাদার যেখানে যা আছে। আমরা তাদেরকে ইমান শিক্ষামূলক কিছু বই দেবো ইনশাআল্লাহ এবং তাদের জন্য বিষয়ে ফিকির করব। কেন এরাই আমাদের প্রথম মেহানতের মানে একদম বিষ এই বিষটা তো সুন্দর হবে পরবর্তী তত ভালো হবে তো আমরা নিয়েও তো একই সবাই ঠিক আছে না তো দুই নাম্বার যেটা উনি আলোচনা করতেছিলেন সালাহুল সাহেব বলতেছিলেন যে এই বাচ্চা যখনই চলাচল করা শুরু করতেছে তো চলতে চলতে এই যখন এই ছেলেটা জাদু শিখতে যাচ্ছে তো জাদু শিখতে হঠাৎ করে দেখে রাহেবের কিছু কথা খ্রিস্টান পাদির কিছু কথা উনি শুনতে পারছে শুনে বাচ্চার কাছে খুব ভালো লাগছে যে খুব সুন্দর কথা তো তো ভালো লাগার পর ওই বাচ্চাটা ওইখানে গেছেন তো ওইখানে সাইলসামী বাক্যামি বলতেছিলেন যে মাইরুদুল্লাহ বি খয়ু ফাকি উফিউদ্দিন যে আল্লাহ তারা যার মঙ্গল চান তাকে আল্লাহ তা দিনের বুজ দিয়ে দেন মানুষ মনে করে যে আমি তো অনেক সম্পদের মালিক আমি তো অনেক সম্পদের মালিক তাই না তো আল্লাহ তো আমার মঙ্গল চাইছে কিন্তু আল্লাহ তারা তো বলতেছেন যে আল্লাহ কার মঙ্গল যার মঙ্গল চান তাকে দিনের বুঝ দান করেন এই কথা কেন বললেন তো এই ব্যাখ্যাটার মধ্যে একজন ওলামায় একটা মানে লিখতেছিলেন যে ভাই তাহাজত নামাজ এটা কী এটা কিন্তু নফল বা শূন্য তাই না আমরা যত বড় ফরজ বা যত নামাজ বলি না কেন তারপর জিগি তাজবি তালিলে সব নফল না এখন এলেম শিক্ষা করা ফরস তা আমাদের উস্তাদ বলতেছিলেন ব্যাখ্যা যে কোনো ব্যক্তি এক ঘণ্টা মাত্র ইলেম শিক্ষা করতেছে বেশি না এক ঘন্টা মাত্র এলেম শিক্ষা করছে কিছু হয়তো এক ঘন্টা না 10 মিনিট এলেম শিক্ষা করছে 10 মিনিট মাত্র বা আধা ঘন্টা ধরলাম আধা ঘন্টা সে হাদিস শিখতেছে দিন শিখতেছে আধা ঘণ্টা তার ফরজিয়াত এলেম সে করতেছে এখন বলেন তো সারা জীবন তাজত নামাজ আর দশ মিনিটের এ এলেম শিখা ফরজ এলেম কোন এক হবে কেন একটা ফরজে পড়তেছে আর সারা জীবন নফল আমল করতেছে তো এক দশ মিনিট মাত্র সে ফরজ আমল শিখলো দশ মিনিট মাত্র সে হাদিস শিখতেছে দিন বোঝার জন্য তো এই ব্যক্তির আমল আর সারা সারাদিন যে দখল করে তারা মুখ এক হবে তো আলেমদের কালা সমান এই দান করছে যে আলেমরা তো এক নবীর ওয়ারিস এক নামতো আসেই দ্বিতীয় তারা ফর্জিয়াতে এলেম শিখতেছে তা এক এক আলেমদের কিছু সময় মেহনত কোটি কোটি গুণ সবের কারণ হয় আর একটা আলেম যখন সে কোরআন হাজিস পরে বুক তাদের এক এক দুই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কোটি কোটি নেক আমলে সব তার আমল থাকে আর একজন আবেদ সে দেখা যাচ্ছে সে তো তাহাজ পড়তেছে তাহজত তো সে তো নফল করতেছে আর এই ফরজ আমল করতেছে আমরা ভুলে গেছিলাম যে আমরা দিন শিখতেছি অনেকে বলে কে শুনছেন এটা আমরা সেদিন বাগালটা ম্যাট শিখেছিলাম ওইখানে আমাদের আলোচনা তো ওইখানেও যে যে মানুষ দিন শিখতেছে কিন্তু দিন শেখার নাম যে করতেছে ওই কিছুই না কিচ্ছুই জানা দিনের কোনো কিছু জানে না সে পড়লা করতেছে খুব ভালো ছাত্র অনেক ভালো রেজাল্ট করছে তো সে বলতেছে সে বিভিন্ন কিতাব আদিপ্য দিন শিখে তো যে দেখা গেছে এমন কিতাব নাম বললে আবার সমস্যা আছে এখন তাই এই সমস্ত কিতাব শিখছে প্রধান কথা বলা হয়েছে তো বলা পাওয়া দেখা গেছে যে আসলে প্রকৃত পক্ষে সে দিনের কিছু জানে না দিনের কিচ্ছু সে জানা। না অথচ আল্লাহ তালা আপনাদের হয়তো অনেকে রেজাল্ট ভালো না বা খারাপ হইতে পারে বা সমস্যা হইতে কিন্তু এতটুকু শুক্রিয়া যে আল্লাহ তালা অনেককে দিনের বুঝ দান করতেছে দিনের জ্ঞান দান করতেছে দিনের গভীরতা দান করতেছে তো আল্লাহ তালা যদি ভালো নাই চাইতো তো আল্লাহ তখন কাউকে দিনের জ্ঞান দান করতো না কিন্তু আল্লাহরের ওয়াদা না যে কাউকে ভালো চাই তার রেজাল্ট ফার্স্ট ক্লাস হবে কিন্তু এটা আল্লাহর ওয়াদা যে কাউকে জালা কল্যাণ চায় তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করবে এই জন্য শুক্রিয়া কতটা বুক ফুলি শুক্রিয়া কত কাছে আলহামদুলিল্লাহ হয়তো দুনিয়ার কেমন কিছুই পাইনি কিন্তু আখেরা যেন এতটুকু জানি যে আল্লাহ তালা এই এলেমটা আমি কমপক্ষে আগ্রহ করতে পারছি এই জন্য শুক্রিয়া খুব ব্যাপকভাবে করা উচিত তো উনি যদি বলতেছিলেন যে এই শিশুরার কল্যাণ চাইছিল আল্লাহ তালা এই জন্য তাকে দিনের জ্ঞান দান করছে এবার বলতেছিলেন যে শিশুটা যখন যখন যাচ্ছে রাস্তার মাঝখান থেকে তো যাওয়ার সময় হঠাৎ করে সন্দিহান হয়ে গেল যে রাহেব সত্যবাদী নাকি আমাকে যে চালু বিদ্যা সে সত্যবাদী তো দুনিয়াতে এরকম মানুষের সমস্যা আসবেই আমি অনেক সময় চিন্তা করব যে আসলে আমি কি সত্যের পথে আছি নাকি আমি ভুল পথে আছি। এরকম কনফিউশন আসে না অনেক সময় চিন্তা হয়ে যায় কিন্তু অনেক সময় মানুষ এমন এমন কথা বলে মানুষ চিন্তা হয়ে যায় যে আমি কী করতেছি এটা কি ঠিক করছে না ভুল করতেছি চিন্তা হয়ে যায় তো সলে সাহেব বলছি সেটা কি করলো সেটা আল্লাহর কাছে দোয়া করল মানে পরীক্ষা করল। যে আমি পাথর মারবো ওই পেয়েটা যে সরে যায় তাহলে আমি বসবো যে এই জাদুকারী মিথ্যা আর এই পাট সত্যবাদী তুমি বলছে এখান থেকে যদি প্রমাণ হয় যে আমাদের জিন্দগির তীরকম হালাত আসবে যে আমি অনেক হক পথে সিদ্ধান্ত নিতে পারবো না যে আমাকে চলা দরকার কোন পথে যাওয়ার দরকার কীভাবে আগাম দরকার অনেক সময় দ্বন্দ্ব দ্বীদ্বন্দ্বন্দ্বন্দ্বন্দ্ব এমনি একই হক দুজনেই হকের কথা বলতেছে কিন্তু আসলে বাস্তবে কে হক ভিতর্গত বুঝে আসতেছে অনেক সময় দলিলার দিলেও দেখতেছি কিন্তু বুঝে আসতেছে না তুমি বলো ওই সময় আমাদের দরকার এস্তে দরকার হবে যে আমি কোন কথা কব দেখালো সে এটা আসলে বেশি হয় বিয়ে সেদির সময়টা বেশি হয় দেখা যায় যে করবে দুটো মেয়ে দেখছে দুটোই পছন্দ হয়ে গেছে এখন কোনটা আনি আগাবে এখন এখন বুঝতেও পারতেছে না একটাও না এনে একটা তো হবে তাই এখন এই করতে হয় যে করি তা আসলে মানুষের হালাত এরকম সব ক্ষেত্রে হবে শুধু বিয়ে বলে না সব ক্ষেত্রে আসবে তো এই আল্লাহ রসুলাম বলতেছেন মিনস আদনে আদম রেদাহ বিমা কদাল্লাহুল্লাহ বোধী নামে সৌবাগত যে আল্লাহ তালা তার জন্য যে ফয়সলা করেছে সেই ব্যাপারে সে রাজি হয়ে যায় যে আল্লাহ যে ফয়সলা করছে ওই ব্যাপারে সে রাজি হয়ে যায় অমিন শাকাই ইবনে আদম তারাকু ইস্তেখা আতাল্লাহ আর বনী আদমের জন্য এটা বহুত বড়ো অধপতনের বিষয় যে সে আল্লাহ তালার কাছে ইস্তেখারা করা বাদ দেয় সে নিজের কাজের জন্য আল্লাহ তালার কাছে ইস্তেখারা করে না আল্লাহর কাছে কল্যাণ কামনা করে না এটা বহুত বড়ো অধপোতন তার এবং বলছো অমিন ইবনে আদম শাখা তা বিমা কদাল্লাহুলাহু এবং এটাও তো বহুত বড়ো খারাপের কারণ যে আল্লাহ তার যে ফয়সলা করছে সে তারপরে নারাজ হয়ে যায় যে এই ফয়সলা রাজি থাকে না তো প্রিয় ভাইরা এই কাই ইমনি টাইমিয়া রাখুন উনি বলতেছেন শাইকুল ইসলাম উনি বলতেছেন মা নাদিমা মানি ইস্তেখারা লিখা উরা মাখলুকিন আজিরি ফি আমরি ইমনি শাইকুল ইসলাম রাখুন উনি বলতেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাল্লাহ কাছে ইস্তেখারা করে এবং ওই ব্যাপারে যদি তার মাখ লোকের সাথে মশারা করে এবং ওই কাজের উপর যদি জমে থাকে তো সেই ব্যক্তি কোন লজ্জিত লাঞ্ছিত হতে পারে না সেই ব্যক্তি আল্লাহ সম্মানে মাপ দান করবে এখন প্রশ্ন হল এতটুকু আমরা তো মুমিন আমরা অনেক সনে অনেক সিদ্ধান্তিতে পায় না কিন্তু এখন যদি প্রশ্ন করে আমরা কে করে কাজ করি করি না আমরা কি এত বারটা আমল যে আল্লাহ নবী হাসান বলছে ইদা হাম্মা হুম্বিল আমরে ফালিয়ার কারা কাটাইনি মিন মিনগাই নি তোমাদের মধ্যে যখন কোনো কঠিন কোন বিষয় আসবে তোমরা বুঝে উঠতে পারছো তখন তোমরা দুই রেখা ছাড়া তাদের করবা ফরজ ছাড়া এখন প্রশ্নের এতটুকু আমি কি ইস্তেখারা করি কিনা আমি বলি বিপদে বাঁচতে পারতেছি না আমি বলি সমস্যায় বুঝতে পারতেছি না টেনশনে যায় ভাই টেনশনতে মুক্তি আল্লাহ তাদের ইস্তেখারা আমল রাখছিলেন কিন্তু আজকে প্রশ্নের ইস্তেখারা আমি কি জানি কিনা এলেও আমার আসে কিনা তো আমি তো মনে করি দিন দা নিজেকে কিন্তু আসলে আমাদের দিনা সাহের দিন কেমন ছিল সাব একটা আমি তো বিপদে পড়ার সঙ্গে সঙ্গে কঠিন কোনো বিষয় আসার সঙ্গে সঙ্গে ইস্তেখারা দিকে ছুটে যেতেন আগে আগে কারোর কাছে যে বলতেন না ভাই বিপদে পড়ে গেছি শেষ আমার আর হবে না আমার দ্বারা কিছু আমি শেষ হয়ে গেছি এরকম কোনো কথা তারা বলতেন না তারা আগে আল্লাহর কাছে সাহায্য দিতেন আল্লাহ বুঝে উঠতে পারে না কি করব একটু সাহায্য করেন আমাকে আল্লাহ তালাতে একমত সাহায্য করেন আল্লাহ এই রব্বিল আলমিনের ব্যাখ্যার মধ্যে রব্বুলা আলামিনের ব্যাখ্যার মধ্যে খুব চমৎকার কথা বলছেন আব্দুর রহমান আর সাদি আসলে আরবদের কিতাবগুলো এমন আমাদের কিতার মধ্যে শুধু হাবিস কথা এমন কথা যা পড়ে কোনো কিছু নাইও আর ওই যা পড়া হয় তা পড়লে বোঝা যাচ্ছে যে আসলে কোনো কাজে লাগবে না আরবদের কথাগুলো এমন থাকে যে ওনারা প্রত্যেকটা কথা এমন যে শাহাবাদের থেকে আনবে অথবা এমন কথা যেটা আল্লাহ এবং বান্দা কীভাবে নিজে নিজেকে কিবে বান্দা বান্দা হিসেবে মনে করতে পারে বান্দা কীভাবে নিজেকে আল্লাহ সঁপে দিতে পারে এই সমস্ত কথাবার্তা এই মিজাজকে তৈরি করা যায় সবসময় চেষ্টা করা হয় তো ওই ব্যাখ্যার মধ্যে আব্দুর রহমান আসাদি সাদি রহমাতুল্লাহ উনি বলতেছিলেন এই ব্যাখ্যার মধ্যে উনি বলতেছিলেন যে আজকে আমি চি রব কাকে বলে রব মানে তো ওই সত্তা যিনি সমস্ত জগতের মাকলুকাতকে খাওয়ান পরান চালান তাদের সমস্ত কিছু দেখভাল করেন তাদেরকে বড় করেন তাদেরকে শেষ পর্যন্ত তিনি নিয়ে যান তো আজকে অ্যারিস্টটল উনি বলতেছিলেন ওনাকে যখন জিজ্ঞেস করা আচ্ছা শোষটা কী করছে তখন তারা বলছে শোষটা তো সৃষ্টি করে বসে বসে গেছে তার তো আর কোনো চিন্তা টিতা নেয় বসে আছে তার কাজ নেয় আর তো আমাদের মা বহুত বড় এক নাস্তিক আমরা জানি তস্তিমান আছে সে বলছিল যে আল্লাহ কি করছে সৃষ্টি সৃষ্টি করে এখন সে অবসর এখন সে রিটায়ার্ড করছিলেন বিলাম বলছিল। তো আমাদেরও চিন্তা হয়ে গেছে যে বেলা ফেরেস্তারা তো আসেই অমুক বাবা আছে তমুক বাবা আছে আল্লাহ তো রিটায়ার্ড করছে তা আমরা কেন আল্লা তার কাছে চাবো অত রপ্ত ওই সত্তা যে কখনো রিটায়ার্ড করা যে সমস্ত জিনিসকে দেখভাল করে কোন ফেরেস্তা কি করছে এটাও আল্লাহ তালাই দেখতেছেন কোন মাখলুকাত কী করছে এটাও আল্লাহ তালাই দেখতেছে তো আজকে আমি যে বিপদে পড়ছি এই বিপদ তো আর ফেরস্তা এই বিপদ তো জীববেলা এই বিপদ তো আজদাল এই বিপদ তো কো আনে এই বিপদ তো আল্লাহ তালা আমার সামনে রাখছেন পরীক্ষা হিসেবে। আর আল্লাহ তালাই তো এই বিপথেকে উদ্ধার করবেন কারণ তিনি ছাড়া ও এই পৃথিবীকে কেউ লালন পালন করতেছে না এই পৃথিবীকে বিপদ থেকে উঠানোর মতো শক্তিও কে রাখে না কেন এই পৃথিবী তিনিই চালাচ্ছেন এই পৃথিবীতে জীবালও চালান না এই পৃথিবীকে আজদালও চালান এই পৃথিবী মিকেল চালান না এই পৃথিবীকে আল্লাহ তালাই চালান এই পৃথিবী বাতাস পৃথিবীকে চালায় না এই বাতাসকে আল্লাহ তালাই চালায় এই পৃথিবী মাটি কোনো ফসলকে উৎপাদন করে না বলছো মাটিকে আল্লাহ তালাই চালাচ্ছে তো গাছের কোনো ফল কেউ ফল দেয় না মঞ্চে ফল তো আল্লাহ তালাই দেওয়াচ্ছে বের করাচ্ছে তো আমি মনে করতেছি যে এই গাছ তো ফল দিচ্ছে আসলে প্রকৃত পক্ষে আল্লাহ তো এই গাছগুলো করাচ্ছে তাদেরকে দিয়ে আল্লাহ চালাচ্ছে সব বড়ো করতেছে আল্লাহ আমাকেও যেমন লালনপন করে লালনপন করতেছে আল্লাহ তালা তেমন গাছ কেউ লালনপনই আল্লাহ করতেছে তো আমি এটা ফেরতটাকে আল্লাহ লালনপন করতেছে কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি আল্লাহ তাকে ভুলে আসছি কার সঙ্গে সম্পর্ক করতেছি তো এখানে একটা বিষয়টা বলে নিই এটা একটা ইনক্লুড প্রশ্ন আমরা বলে আঠেরো হাজার মাকলুকাত আল্লাহ তৃষ্টি করছে আসলে এটা আছে ওহাব মোনাব্বি বলে ওহাব মোনাব্বি উনি তাপসির কারক ছিলেন বহুত তো উনি ইস থেকে মুসলমান হয়েছিলেন তো ওহাব মোনাব্বি রব্বুর আলমিনের ব্যাখ্যায় উনি বলতেছিলেন যে উনি আঠের হাজার মাখলুকাট বলেনি উনি আঠার হাজার বুঝাইছিলেন মানে মনে করেন আমরা এখন জানি পিপের অনেক প্রকার আছে লাল পিপড়ে কালো আমরা হিন্দু মুসলমান করতাম আগে কালো পিঁপড়ে মুসলমান আর হিন লাল পিঁপড়ে হিন্দু আমি বলতাম এরা আমি ভাগ ভাগ করি সাপের কত ভাগ আছে না অজগর আছে বিভিন্ন সাপ ভাগ আছে তো উনি বলতেন কি এরকম বিভিন্ন পিলি জগৎকে ভাগ করছিলেন যে আঠারো হাজার প্রিয়ানি জগত আছে আঠারো হাজার পিয়ানি জগত দেখা যায় পৃথিবীতে কম বেশি আছে এখন ওই কথা শোনার পরে একজন কুয়ে দে আট জগত থেকে হয়ে গেছে আট হাজার আর তাবলিকে একটা বহু সিস্টেম একটু কিছু অলৌকিক কুয়ে দেয় সঙ্গে সঙ্গে মানে কোনো বাদে না এই যে কিছু সময় এলেম চর্চা করলে এক হাজার এই সাথে কি যেন বলে কিছু সময় এলেম চর্চা করলে অনেক কিছু কি কে যেন বলেন বুঝিয়ে গেছে আগে করতাম তো ওই সময় ছিলেন বুঝিয়ে গেছে তা আসলে এই কথাটা লিখছে কিতার মধ্যে যে ঠিক না এইগুলো ঠিক কথা এগুলো ভুল কথা এটা সত্যি এলেম চর্চা করা অনেক বড়ো ফুললাত অনেক কিছু এটা ঠিক আছে এবং বিশেষ করে আমি যেটা বললাম সবে কত থেকে উঠলাম এটি এমনি আব্বাস এমনি মাসুর থেকে প্রমাণিত ওনারা বলছেন কিন্তু হাদিস থেকে প্রমাণিত না ওনারা ওই নফল এবং ফরজের ব্যাখ্যা হিসাবেকে বলছেন কিন্তু আজকে আমাদের অবস্থা এরকম দিনের প্রচার করতেছি জাল হাদিস দিয়ে দিনের প্রচার করতেছি কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে তো কোরআনের ভুল ব্যাখ্যা দিনের প্রচার এটা সাহাবাদের সামনে করলে কি হইতো শাহবাদের সামনে যদি এই ব্যাখ্যা আপনি করতেন কী হইত অবস্থাটা মসজিদে গা ঢাকাতে বের করেতো প্রচার করা তো পরে প্রচার অনেক পরে করাতো কিন্তু বের করে যেত আগে তুমি এই কথা সাহস পালে করতে কেন ওনার তো দিন তো ওইটাই বুঝতেন যেটাই আল্লাহ রসুল এবং সাহব্যাখ্যা দিয়ে গেছেন এটাই বিকৃতি করে তারা ছয়তানের পথে প্রসারণ করে মনে করতেন তারা এটাকে প্রকৃত শয়তালি পথ মনে করতেন যে এইগুলো যারা ভুল পথে এই সমস্ত ভুল ব্যাখ্যা দেয় তারা এইগুলোকে কোনো দিন মনে করতেন না তো আমি এটা দিন কখনও শক্ত হইতে কখনো নরম হইতে শেখাবে নরম হওয়ার নাম কখনও দিন না শক্ত হওয়ার নামও দিন তো আলহামদুলিল্লাহ সুষমা দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি এবার সেটা হল আপনারা জানেন যে সৈয়দ নজরুল পাবনা ওই যে কিছু বলে তো ওর তো এখানে আসা কথা ছিল ওয়াজ ফিলে তো পরে আমরা উদ্যোগ আমি এবং রাফি আরোকে উদ্যোগ যে আমরা কোনোভাবে এখানে করতে দেব না কেন আসলে ইমানে তাকা যত এটা যে কোনো ব্যক্তি কোরআনে আয়াতকে বানাই বানায় বলবে তো এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না মোরতাজ হয়ে যায় কেন শাহ মধ্যে একটা ঘটনা আছে এটা আমরা এই নাওয়জুল ইমান চায়না গ্রুপের আলোচনা করতেছি ধারাবিকভাবে নাওয়া খুজুল ইমান আর ওদের রেকর্ড করছে ধারাবিকভাবে আলোচনা চলছে এটা তো ওর মধ্যে ব্যাখ্যা আমি লিখতেছি ইস্তাহাজা বিদ্দিন ঠাট্টা করা তো দিনে ঠাট্টা করা আলোচনা করার মধ্যে সমস্ত দ্বারা ব্যাখ্যা করছেন নাওয়াখজুল ইসলামের তো ও একটা কথা বলতেছিলাম যে ভাই দেখেন যে আল্লাহ রসুলকে যদি কোনো ব্যক্তি নিয়ে ঠাট্টা করে কারণ আল্লাহ রসুল তো হকের দাওয়াতে যদি কথা বলছেন নিজের পক্ষে তো নিজের কথা বলেন না হকের কথা বলতে যেয়েই তো এই সমস্ত ঝামেলাগুলো বাদ দিছে কিন্তু হকের কথা যদি না বলতেন তাহলে ওনারা কেউ খারাপ বলতো উনি তো এমনি সত্যবাদী ছিল বিশ্বাসও ছিল মেয়েরা পাগল ছিল সবই ছিল কিন্তু হকের কথা বলতে যেই তো ঝামেলাগুলো বাঁধলো মানে বাতিলদের সঙ্গে তো উনি বলছেন যে আল্লাহ নবীকে যদি কেউ গালিগালাস করে তা কেমন হবে তো ওই বিধানে আলোচনা করতে উঠতে এটা ঘটনা আছে তাবুকের যুদ্ধের সুমা এক ব্যক্তি ছিল তো ওই ব্যক্তি করেছে কি দুই আব্দুর রহমান আউফ নামে এক ব্যক্তি উনি আউফ না অন্য কেউ সম অন্য কেউ হবে তো উনি বলতেছে আমরা বসে আছি বইতে এক ব্যক্তি আর কি মাথে মতে বলতেছে কি যে বলতেছে মা রয় না হা ওলাই কে আমি এরকম তো পাঠকদের দেখিনি এইরকম মানে সাবারিক ইঙ্গিতকে বলছে আল্লুকের ইঙ্গিতকে বলছে কথা যারা কি যারা আকদাবুল সানান যারা খুব মিথ্যা কথা বলে যারা কি আ তারা খুব কি মানে খুব পেটুক মানে খাদ্যর প্রতি খুব তো। এরকম করে গিয়ে বলতেছে বলে তখন উনি বলতেছে আব্দুর রহমান আউফ না কে যেন উনি বলতেছে উখ বিরান্নানবী আলসালাম আমি এই কথা অবশ্যই নবীকে যে বলবো যে তুমি যেগুলো নবীকে যে বলার গেছে মানে উনি যে বলতে যাবে গেছে তা উনি যে বলতে গেছে বলতে ওই ব্যক্তিওত সংস উঠে চলে আসে। উঠে আসে তাবুকে যুদ্ধ কিন্তু তো উঠে আসলে এবার দেখতেছে আল্লাহ নবী ওই উঠে পিঠে পড়াশে তখন এসে বলছি এই ঘটনা তা আমি বলতেছি তা আল্লাহ রসুল বলছে আবি অবি আয়াত হি অবি রসুল ই তাস্তাহ তুমি কি আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে রসুলকে নিয়ে ঠাট্টা করো তা আতা আত্মা দু ওজোর খাই করো না বলছে কদ কাড় তোম বাদা ইমান ইকুম তুমি তো ইমান আনার পরে কুফরি করে ফেলছো তোমার কুফরি গেছে কেন কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে সম্মান করে সেই ব্যক্তিরা কেন ঠাট্টা করতে পারে না কোনো ব্যক্তি যদি কাউকে পুরোপুরি সম্মান করে অন্ত থেকে শ্রদ্ধা করে ভালোবাসে সে জীবনেও তার ব্যাপারে কোন ঠাট্টা করে বল ঠাট্টা করতে গেলেও তার বিবেক বাদা দেয় যে না খবরদার ওনার ব্যাপারে কিছু বলে না উনি ভালো মানুষ দিনদার মানুষ সেটা বলতে পারে না যখন কোনো ব্যক্তির অন্তরে কোন ব্যক্তির সময় তাৎছিল্য এসে যায় কোন বিরক্তি এসে যায় তখন সে তাকে ঠাট্টা করে মজা করে আরে উনি তো ও রকম উনি কিন্তু সম্মান থাকা অবস্থা কেউ করতে পারে না তো ধরুন উনি বলতেছি ওজন আমি তো মজা করছি কেন মজা করছি যে কটা নাক তো আনার রাস্তায় অনেক কষ্ট হয়ে গেছে আস্তে আস্তেই এই কষ্ট দূর করার জন্য হাসানোর জন্য আমি কথাগুলো বলছি এটা তো সবাই হাসিয়ে দেয় এই জন্যই কথাগুলো বলছি তোর এই ওজোর পেশ করা খাই হবে না লাগছে কেন তুমি যে ওজোর খুব পেশ করতেছো শরিয়াতের ব্যাপার দিনের বা ঠাট্টা এটা কোন না এইটা একটা অবস্থা তোমার মনের মধ্যে মুনাফিকই সব গেছে যেটা গোপন ছিল মুনাফেক অবস্থায় প্রকাশ হয়েছে মোরতাদ অবস্থায় যে তুমি যখন প্রকাশ করছো মুরতাদ হয়ে গেছা আর যখন গোপন ছিল তখন মুনাফেক অবস্থায় চলাফেরা করতেছে আমাদের মাঝে তোমার মনে হয় অবস্থা এসেই থেকে তো আমরা দিনকে আজকে ঠাট্টা উনি করতেছে কোনো আয়তনে ঠাট্টা করতেছে আমরা এই বিধানকেও পর্যন্ত জানি না এই কমপক্ষে বর্তমানে খুবই জরুরি নাওকে যদি ইমানুসুলের সালাস উচুল আর বা কিতাব তাহিদ এই যে কিতাবগুলো আছে মোহাম্মদ বিন আবদুল হাব নজরি রহমতুল্লা আলহে এই কিতাবগুলো একেবারে ঠুটুস্ত রাখা এই কিতাবগুলো ব্যাখ্যা খুব ভালো করে জেন রাখা যদি রাখা যায় তাহলে বর্তমান অবস্থা বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা ছিল না কিন্তু এই কিতাবগুলো যদি সামনে তো আপনি বর্তমান অবস্থাগুলো এত সোজা বুঝতেও পারবেন কেন আল্লাহ যুগে যুগে মুজাদ্দেদ পাঠানো এই হাদিসটা বলা হয় এটা অনেক মহাব্দিদিন সত্য প্রমাণ করেছে হাদিসটা তো আমরা তো ভারতবর্ষে আসফের থানির মুজাদ্দেদ মনে করি তো আসলে যদি এই উম্মাতে এখন সেই জন্য মুজাদ্দেদ বলা হয় গত একশো বছরে বা শতাব্দীতে তো আবদুল হাব নজরিকে মোহাম্মদ আব্দুল হাব নজরির রহমতুল্লাহকে না ধরে বিকল্প রাস্তা নেয় তো ওনার এলএম তো ছিল আমাদেরকে সংশোধন করার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছিলেন আমাদের বিভিন্ন সমস্যা যেগুলো নষ্ট হয়ে গেছে আমাদের চিন্তাভাবনা ওইগুলোকে উজ্জীবিত করার জন্য কিন্তু আজকে দুঃখের বিষয়ে এই সমস্ত ব্যক্তিদের কিতাব আমাদের সামনে নেয় পড়া সামনে নাই এই সমস্ত ব্যক্তিবর্গ নিজের পক্ষে কিছুই বলতেন না তারা সবসময় কোরআন হারিস থেকে কথা বলতেন শাহাবাদের থেকে কথা বলতেন তো এই দার্স তো এনাদের কিতাব থেকে হওয়ার দরকার ছিল আমার এক ভাই খুব মহাবাদে তিনি প্রস্তাব দিছিলেন কুয়েটে থাকা একদিন গ্রীষ্ম বলতেছেন ভাই আপনি একটা মসজিদে আম দাস করেন যে মসজিদে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লেকচার ব্যবস্থা করেন তো আমরা শুরু করছি আজকের থেকে শুরু হবে কোরআন তাপসি থেকে ইনশাল্লাহ ওই পাশে এক মসজিদে কিন্তু আমরা নিয়োগ করছি চায়নায় শুরু করছি যে আমরা এই কিতাবগুলো উসুল সালাহসুল আর বা তারপরে নাওয়াকে জরিমান এই কিতাবগুলো একদম সাথে মধ্যে এমনভাবে প্রচার করা যাতে প্রমুখ টোটোস্ত হয়ে এটা খুবই জরুরি বর্তমানগুলো তো যাক ইনশাল্লাহ হ্যাঁ ও ওই সুখবরটা হলে এইটা যে আলহামদুলিল্লাহ তাকে ইসলাম ফাউন্ডেশনের মশারা হচ্ছিল তো আমরা ইসলাম ফাউন্ডেশন গেছিলাম তো ইলামি ফাউন্ডে ইমাম শাহদেরকে আমরা জানাই ছিলাম কারণ ওইখানে ইসলামী ফাউন্ডেশনে বহুত মানে সাপোর্ট থাকে মাহফিল কেপিল হতে গেলে আর যেহেতু খুলনা ফাউন্ডেশন আমরা কিছু করতে গেলে ব্যাক থাকা লাগে যে আমরা হঠাৎ তো মাইটটা দিতে পারব না কিছু করতেও পারবো না তো আমরা ইসলামী ফাউন্ডেশানকে জানাইছিলাম তো ইসলামী মিটিং ছিল ওই মাদ্রাসায় যেখানে আসবে সেখানে পাটশিল্প থেকে পাশে তো আমরা গেছিলাম যার আমাকে বলছিল যে কি ব্যাপার বলো তখন আমি সবই মামারা বসে রয়েছে আমি বিষয়টা খুলে খুলে বলছি তাদেরকে বিরোধীছি যদি তারাও মাসা জানে তখন আমি শরীয়তের এই বিধানগুলো বলছিলাম আবদুল্লাহ নজরির রহমতুল্লাহ যে কিতাবের উপর যে ব্যাখ্যাগুলো করছে আব্দুল তরফি সব বোধব মহাদিসিন্দা আমি ব্যাখ্যাগুলোকে শুনাইছিলাম তাদেরকে যে দেখেন আমাদের সামনে তো দিনকে রেখে কথা হবে আমি আপনি কিভাবে এটা বড় বিষয় না আমি আপনি যাভাবে ওটা ফেলাম আমার আপনার ভাবনা দরকার নেই ভাবনা রাখেন যে শরীয়ত কী ভাবে এটাকে সামনে রেখে ভাবেন তো শরীয়ত এই ব্যাপারে কি বিধান দেশে এটাকে সামনে দেখেন তো বলা টোলার পরে তো ইসলামী ফাউন্ডেশন চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এই ব্যক্তি কোনোভাবেই খুলনা ঢুকতে পারবে না কোথাও ঢুকতে পারবে না যদি ঢোকে তো ইসলামী ফাউন্ডেশন থেকে সমস্ত ওলামায় ক্রাম যত মসজিদ আছে একবারে কল করে সবাই যাবে যে ওনার রুমের মধ্যে আটকে লাইভ ভিডিও নিয়ে ওনার তও বা হবে ওই তও বা না পারে ওইখান থেকে অজমন্ত ওনার বেরিয়ে দেওয়া হবে যে আপনি এখানে এখানেই বেরোন তব বাড় দেবেন হ্যাঁ বিচারকের পতন আমি করতেছি না বিশাল যদি কোন কাজই হয় সেদিন ইনশাল্লাহ দেখা যারা যারা যাদুটনা করে তাকে ইনশাল্লাহ ধরা হবে সমস্যা নিয়ে তো তারপর যেটা বলা হইতেছিল যে ইস্তে আলোচনা চলতেছিল যে ইস্তেখার নিয়মটা কী হবে তো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণভাবে শেখার দরকার যে ইস্তেখারা কেমন হওয়ার দরকার না অনেকে ইস্তেখারা করতে চায় জানে না তো ইস্তেখারার নিয়মটা আমি বলতেছি আজকে পরিপূর্ণ বিস্তারিত ইস্তেখারা কখন কিভাবে কি রে করতে হয় আমি একদম পুরো বলবো ইস্তেখারার আজকে মশারা বিষয়টাও তো আমরা একটু গুরুত্ব সহকার শুনি এক নম্বর বিষয় হল নিয়ম হইতে হচ্ছে করা এ সবাই জানে উজু করেই পড়তে হবে থাকা তাসাউ করে দোয়া করা মানে তাসাউদ পরে আত্মা আশাদু আল্লাহ ইলাটা পরে তারপরে আমরা আত্মাহিয়া তুলিল্লাহ আসল পরে দোয়া করা এখন দোয়া পরা কীভাবে পড়বে এটা আমরা আলোচনা করতেছি এখন এইটা হচ্ছে মূল কথা ইশতেহার নিয়ম এক নম্বর উজু করতে নিয়োগ করবেন ইসতেহারাত আমাদের নিয়োগ করবেন তাশাউত করার পরে তাসাহুদ পড়া পরে আত্মা হিয়া তু পরার পরে আর কি তারপরে আপনি ইজতেহারাত দোয়াটা পড়বেন দোয়াটা তো আমরা অনেকেই জানি ইনশাআল্লাহ আল্লাহমিনা বিক্ষুদরতিকা এই অনেক আছে এটা আমরা মুখস্থ করে নেব হ্যাঁ দুধ পরে দুধ পরে আত্মে আত্মেতু পরব দুধ না আত্মেতু পরার পরই দুটা আমরা পরব এখন বলতে রোসল হাসান বলতেছে যখন তোমার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ কাজ দেখা দেবে তোমরা ফরস ছাড়া দৈরিকাত নফল নামাজ পড়বা এখন কথা হলো আমি যদি নফল নামাজ বলতে কী বোঝাই আমি কি সুন্নাত সুন্নদের সঙ্গে পড়লে হবে জোহরের দৈরিকাত সুনাদ অথবা যে কোন নফল নামাজ মসজিদ দুখুল এটা হবে তো আল আইন রহমতুল্লাহ রায় উনি বলতেছেন যে এখানতে এটা বিষয় স্পষ্ট বুঝে আসে যে ফরোজ সারা যে কোনো নামাজে আসতেখারা করলেই হবে কোনো সমস্যা নাই। কিন্তু সলে ওসাইমিন রহমতুল্লাহ রায় উনি বলতেছেন যে না ভাই এটা তারা এটা বোঝা যায় যে কোন নামাজ পড়লে হবে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে সব থেকে উত্তম আন আন্ন ইউস ইউ সল্লাহ সাল্লাহ খাস ইস্তেখারা যে ইস্তেখারার জন্যই বিশেষভাবে নামাজ পড়বে অন্য নামাজে মিলাই পড়বে না এটা উনি বললেন এখন প্রশ্ন মাকরু রক্ত চলতেছে মাখর রক্তের সময় কি আমি ইস্তেখারা করতে পারবো তা বলছে হ্যাঁ রক্ত যদি চলে তা অপেক্ষা করতে হবে ওই রক্ত শেষ হওয়ার পরে ইস্তেখারা করতে হবে এখন প্রশ্ন হল যে ইস্তেখারা করবে কিনা একটা মহিলার হায় শে গেছে অথবা একটা পুরুষের অসুস্থ দেখা দিচ্ছে কোনো ঝামেলা হচ্ছে তখন সে ইস্তেহারা করবে তো বলছে তখন সে ইস্তেহারা পরে করবে তখন তার ইস্তেহারা নামাজ করার দরকার নাই এখন তাশা দুরুদ ইব্রাহিম পড়ার পরও পড়তে পারে তাশাও দুরুদ ইব্রাহিম পড়ার পরও সে দোয়া পড়তে পারে একটা বিষয় যে এখন একবারে এস্তেখারা করেও কাজ হচ্ছে না আমার এক বন্ধু ছিল ওর আব্বাসনের কিছু বলতো একবারে ও একদিন এস্তেখারা হয়েছে ফল পেত। যেত কথা তুই বাড়িতে যাবি না তো ও কথা আমি এস্তেখারা করিনি ও রাত্রে ঘুমাতো সকল বেরোয় ফল পেয়ে গেছে। এই আসে এস্তে খারাপ আসলে কিছু কিছু লোক আছে ফলে একদিনও পাইতে দুই দিনও পাইতে কেন ওই ইয়ার কয় নাকি আসলেই পাইতে আল্লাহ জানে তা আসলে আমরাও অনেক সময় হয় না একবারে হয় না তো এটা কী করবো যে একবারও সিদ্ধান্ত পাচ্ছি না তখন কি করব তো সালাইহাইম রহমান উনি বলতেছে আল্লা নবী যে কোনো গুরুত্বপূর্ণ কাজ তিনবার করে করতেন তো আমি যদি একবারে ফল না পাই আমি একবার কেন দুইবার করব দুইবার কেন তিনবার করব, তিনবার পর্যন্ত করব। তিনবারও যদি ফল না পাই তখন আমি কি হবে এটা পরে আসতেছে তা মোটামুটি এসতে খারে একবার দুইবার তিনবার পর্যন্ত করা যেতে পারে এখন বিষয় হল যে অনেকগুলো বিষয় আমার সমস্যা বিবাহ নিয়ে চিন্তা ব্যবসা নেয়ের চিন্তা পড়ালয়নের চিন্তা অনেকগুলো একসাথে সমস্যা একসাথে বেজে গেছে তাহলে আমি একসাথে সব বলে এস্তেকার সময় কো একবারে করে নেবো নাকি ভিন্ন ভিন্ন করব উনি বলছি এটা দুটোই মত আছে আপনি একবারেও করতে পারেন ভিন্ন ভিন্নও করতে পারেন কারণ এস্তেকার মূল আর লাগছে চাওয়া তবে উত্তম হতেছে পৃথক পৃথকের চাওয়া এটা উত্তম একসাথেও চাওয়া কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই এখন দোয়ার দোয়ার ক্ষেত্রে কী হবে আরওক্ষণ মশলা আছে বলতেছি দোয়ার ক্ষেত্রে কী হবে উনি দোয়ার সময় এ কিন রাখতে হবে এখন কথা হলো আমার একজন সাইথে বলছে আমি বললাম কি যে আমার ছেলেদের কথা কথা বিএসি করাম সিলেটেড হলো আমি বলাম কি তুমি ওই দোকান থেকে যে কিছু সান হাসন নিয়ে আসো এখন ওই দোকানে সাহায্য নাই আমি ওরা পাঠালাম মিথ্যা তো হয়ে না ধোকা দিল না এখন আল্লাহ বলতে তুমি আমাকে চাও আমি দেবো এখন চাইতে চাইতে বলছে না আমার তো এইখানে থাকতে হবে যে আল্লাহ অবশ্যই দেবে তাই চাইতে বলছে আল্লাতা বা দুনিয়ার মানুষ ধোকা দেয় কিন্তু আল্লাহ তা তো ধোকা দেন না এখন আমার সমস্যা হয়ে গেছে আমার চাইতে আমার এইখানে আল্লাহকে দেবে না। কি দেবে কি দেবে না আসলে কি করব এই বুঝি পাচ্ছে না কিন্তু একই রাখার দরকার ছিল সমস্যা তো আল্লাহ দেশে এই সমস্যা যেহেতু আল্লাহ তো জগৎ পরিচালনা করে আত্মকে কেউ করে আল্লাহ যদি সমস্যা দেশছে তা আল্লাহ সমাধান করবে তো এটা তো মনে বিশ্বাস থাকা দরকার ছিল কিন্তু নাশকুনি বলতেছে যে আমাদের এই দোয়া করার সময় একই নেই যে আমি দোয়া যে ইবাদত দোয়া যে একটা ইবাদতে এর একও নাই অথবা দোয়া হলে যে সবাই হাজি সাহেবদের রসুফ বলছে এটা মুসলি আহমদের হাদিস আল্লাহ নমি বলতেছেন যখন কোনো একটি দোয়া করে তো আল্লাহ সালা খাসাল খিসালিন তাদের তিনটে খাসলাত আল্লাহ বাকিরা তিনটে বৈশিষ্ট্য একটা উদ্দেশ্যে যদি সেই ব্যক্তি যদি সম্পর্ক সেদ লাফির দোয়া ইহ ইসমন ওয়ালাহত রাহিম যদি তার দোয়ার মধ্যে কোনো গুণার জাত কিছু না থাকে যে আল্লাহ ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করা দাও এই করা দাও এই সমস্ত দোয়ার ঘাবি যাবি এইরকম যদি না থাকে নীরের যদি নেকের দোয়া থাকে এবং যে সম্পর্ক সেলের দোয়া না থাকে যে আল্লাহ ওগের সঙ্গে আমার সম্পর্ক স্ত্রীর জন্য কাঠ হয়ে যায় এইরকম কোনো দোয়া নেই মোটামুটি গোনাও নেই সম্পর্ক ছেদের দোয়া নেয় এরকম দোয়া করে তো আল্লাহ তাকে তিনটে জিনিস দোয়া দ্বারা এক নম্বর সে দোয়া করা মাত্রই তার দোয়া কবুল হয়ে যায় যদি আল্লাহ তা চান কবুল হয়ে যায় দুই নম্বর ঈদ দেখার আখেরা যা তার দোয়াটা আল্লাহ সঞ্চিত করে রাখে আর তিন নম্বর সেই দোয়া যে তো আল্লাহর কাছে আল্লাহ তার বিনিময়স্বরূপ তার এর থেকেও তার যে ক্ষতি জিনিস সেটাকে কালাতা দূর করে দে অথবা এর থেকেও ভালো জিনিস তাকে দিয়ে দেন এটা আমি বাস্তবে দেখছি আমার অভিজ্ঞতা খাতের যে দোয়া করছি যে আল্লাহ এটা দিয়ে দাও চিন্তা হচ্ছে না কেন দোয়া কি কোনো আছে খাই তো হালাল চিন্তাভাবনা তো কোনো মুনাফেকি দেখতেছিস না পারতো সমস্যাটা কি তো দোয়া করতে দেখেছি যা চিন্তা করছিলাম তার ভালো কিছু পেয়ে গেছে মানে চিন্তা আমি পাইছি হয়ে যায় কেন একটা ঘটনা লিখছে আমি আর আপনার অনেক আগেই বলছিলাম যে হাতেম টাই ওনার ঘটনা লিখতেছে ওনার কাছে এক ব্যক্তি এসে টাকা চাইছে এই দশ দেড় এক দেড়হাম চাইছে তো এক দেড়হাম চালে তা উনি করছে কি দশ ড্রাম বের করে দেশ এই দশ ড্রাম একশো দেড় একশো দেরাম দে বের করে তো চাই এবার ওনার স্ত্রী বলছে কী ব্যাপার ও চাইলো এক দেড় তুমি একশো দেড়াম দিল এখান করছে ও তো ফকির ওর এক টাকার থেকে বেশি চাও তো চিন্তা ওর মাথায় নেই মানে বলছে এক টাকাতে বেশি চাওয়া যায় এক টাকাতে আমি একটা ফকির এসে যদি কে টাকা দেন আমি তোমার দেখবো ও তো এসে কবে ভাই কিছু টাকা দেন বা দশ টাকা দেন পাঁচ টাকা দেন ওদেরকে এক হাজার টাকা দেন ফকির না আর কিছু কেউ দেবে না আমাকে মাঝে দেখছি এক জায়গায় এক বিকে এসে গেছে ভাই বিশ টাকা দেন যে বিশটা দেবো কেন পাঁচ টাকা কথা ছিল তুই কেন এটা হয় মানুষকে তৈরি হয়ে যায় এন্ড আমরা তোরম ফকির আল্লাহর কাছে আমরা চাইলে একটু চাই ই রঙের একটু দিয়ে দাও এই রঙের কেন আল্লাহ তো আল্লাহ সাহনাস আল্লাহ দিয়ে দেয় তাহলে বলছে যে আল্লাহ তাল্ডার চাই নামাজ করে একটু একটা সোহান আল্লাহ করে সোহান আল্লাহ সব কি নাকি বলছে দেখেছে সেটা গাজে পাবে পাঁচশো বছরের এই যে রাস্তা এটা ঘোরা দৌড় থাকবে সে কল্পনা করতে পারবে না সে তো মনে করছে আমি ইমারজান্সি কি পাবো সে একটু ভাবতেছে কিনা আল্লাহ তালা কি দেবে কত পরিমাণ দেয় সে নিজেও কল্পনা করতে পারছে না কেন আমি চাচ্ছি একটু কিন্তু আল্লাহ তাহলে কখনো একটু দেয় না আল্লাহ চাইলে বান্ধবা যদি একটু চাই যে আমি চাল্লাহ আমার এই জিনিসটা দিয়ে দাও আল্লাহ ওইটুকু না মন আল্লাহ ওর থেকে উত্তম উত্তম উত্তম ব্যবস্থা করে রাখে কিন্তু আমার আগে একটা সময় ছিল যে শেষটা তুটে চাওয়া আমল ছিল বিপদে পড়লে দেখা আমরা যখন গেছে দেখি যে কিছু মানুষ সময় বিপদে হলে রাত্রে পুটে শেষটা কেন সে জানে যে আল্লাহর শাহদশাহ দুনিয়াতে কোনদিন তোলা সম্ভব না যেমন আমি বলছি আগে বলছি শয়তানরা জানে যে ইবলিশের সাহায্য ছাড়া ওরা কোনোদিন চলতে পারবে না কারণ ওদের ইবলিশ ওদের বুদ্ধিদাতা জ্ঞানদাতা ওদের ওদের থাকে এদের সর্বত হচ্ছে রাতে আপনি অবাক হয়ে যাবেন রাত তিনটে চারটে সময় উঠেও দেখছি যে পুজো হয় যে পুজো থাকে সকাল বা ভোরবেলা উঠে দেখেন আগুনে ও এই সূর্য পুজো হচ্ছে ওরা সব আর চিন্তায় থাকে যে যদি ওকে দেবতাকে খুশি করতে না পারে তোরা তো ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়ায় যে দেখবেন যে কী হইলে গাছ পুজো অমুক পুজো তমুক পুজো নামা এই পরীক্ষা দিতে থাকে পাথর পুজো ও চেষ্টা করে থাকে যে ষষ্ঠ ওগে ওই সব মূর্তিকে খুশি করে কিছু করা আর আল্লাহ তালাকে আমরা বিশ্বাস করি কিনা আমরা কতবার দোয়া করি দিনে কয়বার আমাকে হাত উঠে শাহবাদের রসুল খান জিন্দি দোয়া দোয়া সকালদের শেষ মধ্যে কেউ দোয়া পড়া শুরু করে তাতে হয়ে যাবে যে কত শত শোয়া আছে কিন্তু আমার একটাই প্রশ্ন যে শেষ সাথে কয়দিন ওঠে দোয়া করছি বিপদের জন্য এই এক বছরের মধ্যে ২০১৯ সাল শুরু হলো ২০১৯ সালের উনিশ জানুয়ারি থেকে আজকে ফেব্রুয়ারির অধ্যবধি পর্যন্ত আমি এক এত বিপদ টেনশন আমরা ভালোই করে জানি যে কত বিপদের আমরা কাটাচ্ছি দিন কত ঝামেলার মধ্যে কাটাচ্ছি কারণ চাকরি বাজার অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ বাড়ির অবস্থা খারাপ সব দিকে ঝামেলা কিন্তু আমার প্রশ্ন এতটুকু কয়দিন শেষ দুটো কান্নাকাটি করছে কয়দিন আল্লাহ চাইছি তো আমাদের এলেমগুলো কেমন যেন সুশুনার মাধ্যমে সীমিত কোনো আমলের মধ্যে যুগ গুরা মানে কিচ্ছু নাই অথচ সাহাবাদের এলেম ছিল তারা শেষটা তো উঠে কান্নায় কিতায়মি লিখতেছেন যে রসরকান্ত যখন মদিনায় পৌঁছলেন তো মদিনায়ক পৌঁছানোর পর যখন আলোচনা করছিলেন তখন তাদেরকে একটা জিনিস শেখাইছিলেন তো তখন তাদেরকে প্রথম খুদবা প্রথম ক্ষুদ্বা যখন দিছেন তখন মধ্যে একটা কথা ছিল এরকম যে লা তুষ্টি কবিল্লা তোমরা আল্লাহ সেরেক করবা না আসু সালাম তোমরা বেশি বেশি সালাম দেবা ভালোবাসা তৈরি করো আ তু ইমুত্তাম তোমরা মানুষ যে খানা খাওয়াও অসল্ল নিয়াম। তোমরা এমন নাসু নিয়াম তোমরা নামাজ আদায় করো যখন মানুষটা ঘুমাই থাকে এই তিনটা চারটে শিক্ষা প্রথম ছিল এখন আমি যে আজকে বলি ভাই আজকে সে পাকা ভক্ত নিয়োগ করে আসেন যে যতই কষ্ট হোক না শীতকালে এখন চলছে তাহাজুত নামাজ খাদা করব না আমরা ফেসবুক তিন আসলে সবাই প্রায় চালাই খুব কম লোক আছে তিন আগে ফেসবুক বন্ধ করবে দুটো আগে বন্ধ করে কিন্তু এখন যে বলা হয় আজকে নিয়োগ করি যে তাহাজ নামাজ না করে ঘুমাবো না কয়জন আসেন এটা আল্লাহ শিক্ষা এটা আল্লা আল্লাহের সাথে সাহায্য চাওয়ার একটা মাধ্যম দেখা যাবে যে আমার জিন্দগিটি আমরা আসবে না কিন্তু যখন আমি বিপদে পরবো যখন আমার কেউ থাকবে না তখন আমার কেউ ডাকাও লাগবে সারাদিন হবে জন্য সাহেব বলবে সামনে যে তুমি সুখের সময় তার রফল্লাহ ফির তুমি সুখের সময় আল্লাহকে মনে করো যে ইয়া আল্লাহ তা তোমার কষ্টের সময় তোমাকে সাহায্য করবে তোমাকে ফেলাই দেবেন না তো এই আমি তো নিয়োগ করি আজকাল থেকে আমার জিন্দগিকে এই সবর বলতে তো আমলের কষ্ট বরদাস্ত করা আমলের কষ্ট হবে এই থেকেও করা তো আমি আজকে নিয়ত করিং সারা ঠিক আছে না তো এরপরে আমাকে এস্তে খার এরপরে বিশাল দোয়া তো করতে হবে কিন্তু দোয়া তো মুখস্থ নেই দোয়া তো মুখস্থ নেই এখন কি করব। দোয়া করতে হবে ঠিক আছে কিন্তু দোয়া পড়তে হবে এখানে আবার আর যে লিখতে হবে যখন বলবে ইন যে ইনকুন তাহা দেখে আসবে তখন ওইখানে কি উদ্দেশ্য ওইটাও তো করতে বলতে হবে যে কি চাচ্ছি এখন প্রশ্ন বাংলায় কি করে দেব না কি সময় বা অন্য দোয়া করবো তো উনি বলছি ই বা ক্ষেত্রে বাড়ানো কমানো যায়স ও দোয়া করতে না পারলে ঠিক আছে কিন্তু ওইডে মডিফায়ার করে বানায় চানায় একটা বানাই দিলাম হ্যাঁ এটা কেউ এটা যায় যে বেদাৎ হবে তুই উনি সলে উনি বলতেছেন বাস শাহ ইবনে বাস রহমতুল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল হজরত আমরা কি করবো তো উনি মুগনি কোদামা রহমতুল্লাহ উনি বলতেছেন ইবনে আহমদ বিন হাম উনি বলতে ওনাকে বলা হয়েছে হজরত আমার তো মনে নাই আমি কোরআনশিপ পড়তে পারি না আমি কি দেখে দেখে পড়ব নাকি না দেখে পাবো উনি বলছে তুমি ফরজের ক্ষেত্রে তো তুমি দেখে পড়তে পারবা না কারণ ফরজের ক্ষেত্রে তো আমি এরকম কোনো বিধান শুনিনি যে কোরআনশিপ দেখে পরা যাবে বা কিছু দেখে পড়া যাবে তবে সোননাথ নফলের ক্ষেত্রে তুমি দেখে পড়তে পারো তো দোয়া যদি কারো না থাকে তো আমরা লিখে নিই আমরা নামাজ আমি দেখে দেখেও পড়তে পারি কোনো সমস্যা নাই ওই যে সে বলতেছ এবার আর বাংলা ক্ষেত্রে আমরা বাংলায় দোয়া সাধারণত শেষ দামে পাওয়া যায় এই দোয়া বাংলায় পড়া যা কোনো নিয়ম নেই এই দোয়াটা আরবিতে দেখে দেখে পড়তে হবে যতটুকু বা আপনি বাংলা লিখে নিয়ে পড়লে যতটুকু সম্ভব ভালো করে আর যখন ওইটুকু কথা আসবে যে আমার উদ্দেশ্যটা যখন বলতে হবে এখানে মেনশন করতে হবে তো ওইখানে আমি কি করব যারা মোটামুটি আরবি পারে বা এটা ওইটা আমি তাদের লিখে নেবো বা দেখে নেব। আর আমরা এখানে অনেকে আরবি পারে অনেকে পরীক্ষা দিচ্ছে আরবিতে ইনশাল্লাহ তা আমরা লিখে নিতে পারি যে অতটুকু যা লিখে নেবো কারণ আল্লাহ কাছে এমন ভাষায় দোয়া করা যেটা এই দোয়াটা তাল্লা নবীর থেকে বেরোচ্ছে আমি তো বানাই শোনাই বাংলা যেটা দোয়া বানাবো উমুক তুমুক বানায় টাই দেবো আর একটা দোয়া তো নবীর জবান থেকে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মাকলুকাতের মুখ থেকে এই দোয়া এমন দোয়া যেই দোয়া তো আম্বি আলা শ্রেষ্ঠ মুখ থেকে দোয়াতে এমন যে শাহবাদের মুখ থেকে এই দোয়াগুলো বেরোছে তো যাদের মুখ ছিল পবিত্র যাদের অন্ত ছিল পবিত্র তাদের দোয়ার আমার দোয়া যখন মিলে যাবে আল্লাহ তো অবশ্যই অবশ্যই কবল করবে এখন এইখানে প্রশ্ন একদিন একটা বইতে লিখছে দুদে তাস দুধে লাখি দূরদে উমুক তোমাকে কত দূর বেশ হাজারি তো এক একবার এক ব্যক্তি গেছে আবদুল কাদের রায়পুরো আহমন্তুলের কাছে হজর এত সুন্দর সুন্দর উদ দুধে লাখি দুধে তাস দুধে নাজিয়া এই পর্ব তো বলছে আচ্ছা তুমি একটা কথা মনে রাখো একটা ফকির তোমার বলছে কি তোর একটা ভালো কথা শিখাই দেয় আর তোমাকে করছে কি আরেকজন বহুত বড় ব্যক্তি নামি দামি ব্যক্তি বলছে তোমাকে একটা জিনিস শেখাবো আসো তা তুমি কারটাকে সাহা দেবা তা বলছো ব্যক্তি বড়ো কিছু শেখাবে তার ডাকে সাহা বলছে কেন বলছে অথচ তার কথাও তো অনেক বড়। যখন কোনো ব্যক্তি বলবে প্রধানমন্ত্রী আমাকে বলেছে যে আব্দুর রহমান তুমি খুব ভালো ছেলে তখন এটা আমি স্বাধীন কোর্ট করে ওলাবো প্রধানমন্ত্রী আমার নাম উল্লেখ করছে আমরা কুইটে নামাজ পড়তে গেছিং করে তো শুধু ঈশার পড়তে আব্দুর রহমান ওই ঈশার নামাজ পড়তেছে আমি আর শাহেক মিনার ভাই দিয়ে আব্দুর রহমান আব্দুর রহমান করতেছে ওয়াজের মধ্যে আর নামাজ পড়বো নাকি ওই সব সন্ধ্যে আর ওয়াজ এমন ওয়াজ কি এক কবিতা গাছে ওঠছে এ উঠছে উঠছে সে এক জালা। তো বলতেছি যে আসলে বড় ব্যক্তির কথা যে কত দামি এটা দুনিয়ার দ্বারা অনেক বোঝে কিন্তু আখেরিয়া ভুলে গেছে যে কার কথা বেশি মূল্য ছিল কার আমল বেশি মূল্য ছিল কার শব্দ বেশি মূল্য ছিল তুমি যখন বলছে যে গোলাম এটা শিখালো আর মালিক শিখালো তো মালিকের শেখানোর জিনিসটা মূল্য তুমি কি মনে করো এই দোয়া আল্লাহনবী নিজে শিখাই নিজে করতেছে এই দোয়া তার মালিকই তাকে শিখাইছে এই দোয়া তো তার মালিকই তাকে শিখাইছে যে তুমি আমার কাছে চাবা তো মালিকের শিখানো দোয়া বাদ দিয়ে তুমি একটা দোয়া আসলে ওতে কী লাভ হবে তাই ভাই আমরা দোয়াটাও এমন হওয়া উচিত যে আল্লাহনবীর শেখানো দোয়া এই দোয়ারই দাম বেশি অন্য দোয়ার দাম হইতে পারে না নাইও তো এরপরে এইটা হইতে সে আমরা মোট এবার এবার মশারা করবকে কিনা এখন ইশতেখারা আগে করবো না মসর আগে করবো তো কি আল্লাহ বলছে আল্লাহ ইন আল্লাহ হেবুল তবাক্কিল যে তোমরা আপসে মশরা করো যখন তোমরা কোন বিষয়ে দৃঢ় হয়ে যাও তখন তোমরা আল্লাহ ভরসা করো আল্লাহ তালা পছন্দ করে তো এই ব্যাখ্যার মধ্যে বলতেছে একজন বহুত বড় মহাত ইস্তাবি উনি বলতেছেন মা তাহরা কম ইয়াব যে ইল্লা যে কোনো কম যদি কারো সে মশরা করে তাদেরকে পথ দেখাম এখন বিষয় দুইটাই একসাথে করব নাকি আগে কোনটা করব তো সলের ওসাইমিন রহমতুল্লাহ উনি বলতেছেন যেহেতু আল্লাহ তালা আগেই বলে নিয়েছেন যে আল্লাহ আগেই বলতেছেন হাম্মা আম যখন কোন বিষয়ে কঠিন হবে তা আগে নামাজ আদায় করো তো আগে আমাকে নামাজ আল্লাহ কাছে সাহায্য যেতে হবে বামলার কাছে পরে বামলার কাছে পরে মশলা করবো আগে আল্লাহ কাছে সাহায্য কান্নাকাটি করব বলছে আল্লাহর কাছে করার পরে তিন দিন পর্যন্ত অপেক্ষা করবো যে তিনবার অপেক্ষা করবো স্পষ্ট হয় কিনা এখন যদি আল্লাহ তার কাছে কোনো ব্যক্তি উনি বলতেছে যদি সত্যি সত্যি কোনো ব্যক্তি এখলাস নিয়ে অন্তরে চাই তুমি বলছে আমি নিশ্চিতভাবে বলতে পারি আল্লাহ অবশ্যই তাকে পদ দেখাবে অবশ্যই পদ দেখাবে এখন কীভাবে পদ দেখাবে উনি সে পথ কয়েকটা পারে একটা পারে গুমের মধ্যে তাহলে আপনার বেসরে রুম একবার লিখছেন যে ঘুমে কী করবে ঘুমাই থাকবে ডাইন খেতে হয়ে ঘুমাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা কিন্তু উনি পরে ওনার কিতাব যখন লিখছেন এস্তে বোমাত উনি বসে এগুলো কোনো ঠিক কথা না ভুল কথা এইগুলো ভুল বরং নিয়ম কি মশলা করবে এস্তেখারা করে দোয়া করবে দোয়া করার পরে এখন আল্লাহ কয়েকভাবে স্পষ্ট করতে পারে এক নম্বর সে ঘুমের মাধ্যমে দেখা দিতে পারে যে কোনটা কল্যাণময় দুই নম্বর হইতে পারে যে আল্লাহ তার সামনে চোখের সামনে বিষয়টা নিতে পারে যে কী কোনটা উত্তম এরপরই তো মশারার মাধ্যমে বিষয়টা স্পষ্ট করে যে মশার মাধ্যমে আসল কথাটা এসে গেছে যে কি হওয়ার দরকার ছিল আর চতুর্থ নাম্বার যেটা হওয়ার দরকার ছিল যে সেটা হচ্ছে কি কোনো না কোনোভাবে একটা ওয়েতে তার অন্তরের মধ্যে কথা বপন হয়েছে যে আসলে ঠিক ওইটা ভুল তার অন্তর এসে যাবে তো উনি বলতেছে যে ঘুমটাকে শুধু একটা মাধ্যমে বানানো যে কোনোভাবে আসতে পারে এই আগে প্রথমে আমাকে ইস্তেখারা করতে হবে ইস্তেখারা করার পরেই আমি মশলা করব কারণ তিন দিন না পাই কিন্তু দুটো একসাথে করা যাওয়ার কারো কোনো মত আছে তবে উত্তম আগে এস্তে খারা করে তিন দিন তিনবার দেখা না হলে এরপরে মশলা করা এমন মশলা কার সাথে করবো এমন টুক শেয়া উনি একটা কথা লিখেছে খুব মজা উনি বলছে এক লোক আমার রাত সময় ফোন দেছে হজরত আসসালাম আসসালাম আসসালাম বলছে কী ব্যাপার তবে হজরত আপনি এমন আছেন উনি হচ্ছে এত মিজাজ খারাপ হলো রাত সময় ফোন দেখে এমন আসছেন উনি মনে হচ্ছে হয়তো খুব গুরুত্বপূর্ণ বিষয় ফোন দেখবেন রাত তিনের সময় মানুষরা সময় কারো গুরুত্বপূর্ণ ফোন দেয় তাই এবার বলছে কি এবার হজত একটা মাসার দরকার ছিল জানা যো দিছি কাজ কি রোগের জন্য কোন ডাক্তার দেখাতে ভালো হয় বলছে ভাই আমি কি ডাক্তার আমি ডাক্তার তো ভালো আমার সে পরিচয় ঠিক আছে এখন কোন রোগ কি হয়েছে এর জন্য তো স্পেশালিস্ট আছে না এখন আমি কি করে কব যে কোন রোগ বলছে কিছু কিছু মানুষের মশরাই থাই এরকম হুজুর গেছে হুজুর কী ব্যবসা খুলে ভালো হয় এ আমি কি ব্যবসার কথা কাবো যে কোন ব্যবসা করলে ভালো না আমি যেটা করি সেটা কে কবো না যে আমি কোনটা করতেছি এই মুহূর্তে এ বলে হজত এ কোন ডাক্তার যাইলে ভালো সময় আমার স্ত্রীর সমস্যা তাই সেদিন আমাদের উস্তাহ বলতেছে এক রোগ আসছে আমার বোর পর আমার রোগ দেখা দিচ্ছে ওটা আমি কীভাবে সাইজ করা যায় এখন কি এও আমি কে দেবো বলছে কে বোর গেছে বোর মাথায় মারা ফেটে গেছে এখন কীভাবে যায় এখন বলছে এই দুনিয়ার এমন একটা অবস্থা তো থাকেটা বিশ্বাসালী যায় আর কাছে আমার কাছে ওষুধ ব্যাধি রোগ ঝাড় ফুক দুনিয়া সব ট্রিটমেন্ট সবকিছু এক হচুরে কাছে মানে রাষ্ট্র অর্থনৈতিক চিকিৎসা বিজ্ঞান যত আছে সব পড়া লাগবে যা আছে উপায় দেখতেছে না সবকিছু আরেকজন এসে বলছে এটা অনেস্টিক এগুলো ফান না এগুলো অরিজিনালি বলতেছি আরেকজন এসে আমার কাছে এসে বলছে এটা আমি মজা করে বলতেছি আপা সব জন্য এই জন্যই হাইসেট নাই সেটা একটু অন্যরকম আমার কাছে বলতেছে যে আমার স্ত্রী আমাকে আমি যখন ইসে যাই তা আমার কাছে পঞ্চাশ টাকা চাই বা একশো টাকা চাই আমি এটা কেমন দিই আপনি কই যে এই ফতো আমি দিদি পরব না তুই কাছে এ আমি কেমন কিভাবে বলবো এই ফতোয়া তো মানুষের সেন্স কেমন যে এ ও মানুষ জিজ্ঞাসা করে এইভাবে এসে আমি বলছি এটা যে মানুষের এটা বোঝা উচিত যে আমার প্রশ্নটা কেমন হওয়া উচিত শিক্ষা আসলে আমরা কাউকে শেখাই না আমরা এসে কোকে রাগ করি ওমো কোলাকম ক্যান তোমার ক্যান শিক্ষা দেওয়া আমি বলছি এটা আমি আগে এটাকে আমি ফার্ম কদমে বলতেছি না এটা বলছি এগুলো আমাদের মধ্যেও আসে আমাদের মধ্যে আসেনি একটু বুঝেছি না প্রশ্ন করা প্রশ্ন এমন হয় একটু সুন্দরভাবে প্রশ্ন করা যেন এক লোক প্রশ্ন করেছে আমার কাছে রাগ করছে মানে আসলে উখু ঘটনা পড়লাম না তো এখানে প্রশ্ন আসলে কতজন লোকই ওই আগুনের মধ্যে দিয়েছিল কতজন লোক অগ্নিকন্ডে ঝাঁপ দিয়েছিল তা এটা তো আর স্পষ্ট করা হয়নি কতজন লোক গাঁদে তাপসের মাঝারের মধ্যে আসছে যে লোক এখানে তাদেরকে আগুনে ফেলানো হয়েছিল তো এক লোক আমার কাছে প্রশ্ন নৌকার পাল কত বড় ছিল নোয়ালাস নৌকার যে পাল ছিল এটা কত বড় ছিল এ কোনো তাপসিরা আছে কিনা এখন এখন আমি কি উত্তর দেবো নোয়ালাসার নৌকায় আমি পাল কত বড় ছিল এটা বলবো কি কত বড় পাল ছিল এই এই সমস্ত প্রশ্ন করে আমার আমি বলছি ভাই আমি ইতিহাসবিদ না আমাকে ইতিহাসবিদ কাউকে চেন তাহলে একটু সম্পর্ক করাই দেন আমি আর কিছু কাছে বলিনিজে ভাই এই আমরা প্রশ্নটা বুঝে শুনে করার চেষ্টা করি ইনশাল্লাহ তো এবার বলতে এরপর হলো মশলা এমন ব্যক্তির কাছে করা যিনি ওই বিষয় ক্ঞানী যেমন ডাক্তার বিষয় ডাক্তার লোকের সঙ্গে মশলা করা যে অর্থনীতি বিষয়ে অর্থবিজ্ঞান লোকের সঙ্গে মশলা করা ইসলাম বিষয় ওলামাইক সঙ্গে মশলা করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আর্দিত যার সময় মশলা করবো তার শরীরেতে জ্ঞান থাকা লাগবে এমন না যে সে নিজে এটার থেকে বেরোতে কারণ মানুষ যখন এটা মনে করে আমাদের রাফান ভাই একটা বই লিখছে যে অবিশ্বাসে কার করার তুমি একটা বই মধ্যে একটা কথা আনছিলেন শুরুতে একটা হেডিং হিসেবে আনছিলেন কথাটা আমার খুব ভালো লাগছে উনি বলছিলেন যে এক বিজ্ঞানী বলছে যে ধর্মহীন জীবন এক মিনিটও হাজার হাজার মানে ইসের থেকে মানে যে কী বলি সিগারেট টিগেট মুখ টমুক থেকেও অনেক ক্ষতি এটা মানুষের জন্য তার আসলে কারণ কি দেখেন আপনি একটা মানুষ আপনার একটা নিয়ম থাকে যে আমাকে এইভে চলতে হবে ওইভাবে চলতে হবে কেন আপনার সামনেটা নিয়ম বলা হয় যে দেখো তুমি এই জীবনকে মানবা তুমি এই অন্যায়কে মেনতে পারবা না হয়তো দেখা যাচ্ছে কোন ব্যক্তি এটা বলতে পারবে না যে মদপান বৈধ বৌম বৈধ কোনো মুসলমান বলতে পারবে না কিন্তু যখন তার মধ্যে বিধান উঠে যাবে যে মদপানকে আসলেই খারাপ আসলে কি এই যে খারাপ জিনিসগুলো আমরা দেখতে সেগুলোকে আসলেই খারাপ যখন তাহলে এই সেন্সটা খারাপ উঠে যাবে তখন আপনি তাকে ঠেকাবেন কীভাবে তখন তো দশ টাকার জন্য করবে যদি আপনি বলেন যে তো একটু হত্যা কর ও দশটার জন্য আপনি হত্যা করবেন সে করে দশটা হতে বা আপনি যদি বলেন যে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি ওই মেয়েদের অ্যাসিটমেন্ট আসো তোমার পঞ্চায়েত শিবানি ওর মধ্যে অন্যায় বোর্ডটা নাই ওটা যে অন্যায় এটা ওই বোর্ডটার মধ্যে এই সেন্সর মধ্যে তৈরি করে নিই সেন্সর যে তুমি যা তাই করতে পারো তোমার সব ফ্রিডম আছে এখন ও যদি আপনার অ্যাসিটমেন্ট ঠেকাবে কেটা কারো ঠেকাবে ঠেকাবেন তো ওই ঠেকানোর জন্য কোনো নিয়ম আছে তো বিশ্বাস মানুষের ভালো বিশ্বাস আঁকি দেয় এমনটা জিনিস যদি ওই ব্যক্তি মধ্যে ভুল হয়ে যায় বা না থাকে তো ওই ব্যক্তি উল্টো পটা করলে আপনি পারবেন না ওই একদম শেষকে দেবে যে মানুষই ইমানটা খুব গুরুত্বপূর্ণ তো এই যেই ব্যক্তি আপনাকে ট্রিটমেন্ট করবে সেই ব্যক্তি যদি এরকম হয় যে দিনদার না হয় তখন সে কেউ তার স্বার্থকে সে সামনে কাজ করবে সে এমনভাবে কাজ করবে সে কোন যাকবে না কার উপকার আছে সে সব চেষ্টা করবে যে তার স্বার্থ বেনিফিটটা কি আছে এই জন্য দিনদার ব্যক্তি থেকে সবসময় পসড়া নেওয়া দুই নম্বর এই তিন নম্বর তারাহুরা না করা আমাদের একটা বাড়ির সমস্যা হচ্ছে দুই মিটির মধ্যে উত্তর দেবেন দুই মিটির মধ্যে কম একদম তারা মানে এমনটা অবস্থা যেন আগে থেকে তৈরি করে রাখতে হবে দুনিয়া ভাই তারাহুরা অভ্যাস খুব ভালো জিনিস না হাজমদারসে আল আনা তমিনা আল্লাহ আজে তমিনা তারাহুরা তারাহুড়া আল্লাহর ধীরে ধীর সুস্থতা আল্লাহ তার পক্ষ থেকে এবং তারাহুরা শৈতানের পক্ষ থেকে এই জন্য কোনো বিষয়ে তারাহুরা করা এটা ইসলামের শিক্ষা না আর সর্বশেষ যেটা বলা হয়েছে যে দারসাহ মশরা করাবে সেই ব্যক্তি খুব মানে অভিজ্ঞতা থাকতে হবে এমন না যে কিছুই বোঝো না নবীন একেবারে তার সঙ্গে মশলা করে এখানে বিপদে পেঁচাবেন এখন যার সঙ্গে তার অভিজ্ঞতা সম্পূর্ণ থাকা লাগবে আর সর্বশেষ একটা কথা বলি আমরা আমাদের শেষ করছি তারপর আমরা মায়ের আলোচনা হবে ইনশাল্লাহ প্রশ্ন তো পড়ব কথা হলো এতটুকু যে এই গোলাম যেই ব্যক্তির কথা যে গোলামের কথা বলা হলো আমরা জানলাম এই গোলামটা ছিল মুস্তজাব উদ্দাওয়া মানে ওই ওই বাচ্চার সামনে যখন কোনো ব্যক্তি আসলো আসার সমস্ত ও চোখে হাত ধরো ওই মন্ত্রীর মন্ত্রীর চোখে চোখ ঠিক হয়ে গেল তো এখন এই ব্যক্তি এরকম আল্লা তালা কিছু কিছু ব্যক্তিকে রাখে যেটা মুস্তাজাবুদ দেওয়া হয় মুস্তাজাবুদ মানে দাওয়া এই ব্যক্তিকে এরকম এরা যে হাত দোয়া করে এদের হাত দোয়া কোনো আল্লাতা দেন না এর দোয়া আল্লাহ তাদের কবুল করে নেন দোয়া করা মাত্রই কবুল করে নেন তো আমি একবার দেখছি আব্দুল হক আজমি উনি কদিন আগে মারা গেছেন দেহগন্ধের মহাদিস ছিলেন তো উনি জীবন দুটো কাজ করছেন কোন হারাম খাননি কোনো দিন হারাম পেটে ঢুকাননি আর দুই নাম্বার যেটা করছিলেন যেমন আকিদাকে উনি খুব মেহনত করতেন আর আমাদের তো আকিদার বিষয়ে এমনি দুর্বল পাওয়া লেখা আকিদা খুব সাফ ছিল খুব সাফ আঁকিদা ছিলেন দেওবান্ধব বুখারি পড়তেন আর সর্বশেষ উনি যে গুণটা ছিল সবচেয়ে বেশি উনি মিথ্যা কথা বলতেন না কোনো মিথ্যা বলতেন না আর গুলো সত্যতা বো আছে উনি বলতেন না তো আল্লাহ তালনার এই বরকথে একটা গুণ করছেন উনি যে হাততে দোয়া করতেন তো দেহবান্ধ যদি কোনো সমস্যা আসতো সবাই চলে আসত কাছে এসে বলতে হজরত একটু দোয়াও করে দেন উনি সদ দোয়া করতেন না কিন্তু কোনো হাত থেকে একবার দোয়া করতেন আল্লাহ তাহলে কি ফয়সালা যে দোয়াকে কবুল করে নিতেন সঙ্গে সাল্লা থা কবুল করে নেন এই যখন যে আমাদের সাদাত ভাই ফয়সাল হোসেন শাহাদ ভাই উনি যদি ইন্তেকাল করলেন তখন সাব মুস্তিউদ্দিন সবাই একটা কথা বলছিলেন যে কিছু কিছু মানুষ এমন থাকে যাদের সামনে আসমান পর্যন্ত ঝুঁকে যায় যাদের সামনে যাদের আজমতে যাদের আতাকোয়া যাদের তহরা যাদের এখলাসের সামনে আসমান পুরো ঝুঁকে যায় যে এরকম তো আমার পক্ষেও সম্ভব না যে এত সৎ মানুষ এত বড়ো মানুষ হইতে পারে তো আসলে দুনিয়ার মানুষ যদি আমল করে আমরা যদি সত্যি আমলদার হই এই দুনিয়ার আসমান মানুষ তো অনেক পরের বিষয় আসমান পুন ঝুঁকে যাবে আমাদের কাছে কিন্তু আজকে আমরা আমল করি না যার কারণে আমাদের সামনে আসমন্ত দূরে কথা পিপ্লু যোখেন আসমন্ত এক বহুত দুঃখের বিষয় তো এই জন্য আমরা দোয়া নিয়োগ করি ইনশাল্লাহ যে আমরা মুস্তা জাবুর দেওয়া হয় মুস্তা জাবুর দেওয়া হওয়া যায় কি কি আমল আছে এটা আলোচনা হবে তো তার একটা ঘটনা বলেই শেষ করে আসছে তারপরে মাগ দিপারে আলোচনা হবে ইমনি টাইমে আর রহমতলার ঘটনা আছে মাগেপারে খুব ঘটনা মানে এক মহিলারও নি পিঠে এক জিন মহিলা জিনে এবং জিন মারছেন এইটা নিয়ে আমি আবার বলতেছি সামনে সবচেয়ে আলোচনা আল্লাহ যদি বাসায় রাখেন জিন নিয়ে জিনের জগৎ জিন জগৎ জিন কীভে খায় কি করে জিনটা ঘুমাই টুমায় এই নিয়ে এবার জিনরা ফেরেস্তাদের নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ একটু দশ মাস কিন্তু মৌকুব রাখবো রেখে জিন জগত নিয়ে ফেরিস্তা জগত নিয়ে এবার জাদু আর হইতেছে বদনজর ইচ্ছা এগুলো বিষয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করা যাবে কেন মানুষের মধ্যে ম্যাক্সিমাম এইগুলো প্রশ্ন খুব বেশি বেশি কিউরিয়াসিটি তো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জিন ফেরস্তা এবার এই জগতকে সম্পূর্ণ আলোচনা করবে ধারাবিক ঘনটা বাদ যাবে ইনশাল্লাহ ঠিক আছে না একটা আলোচনা হয়েছে এক পর্ব আল্লাহ আপাকে শুক্রিয়া যে কিছু আলোচনা শুরু করে হয়েছে নিয়মতান্ত্রিক আলোচনা চলবে ইনশাআল্লাহ তো একটা ঘটনা বলে আজকে আলোচনার শেষ করে নিয়োগ করছিলাম তারপরে প্রশ্নত পর্ব যদি থাক কেউ করতে চায় তখন আলোচনাটা হচ্ছে এটা যে আমাদের জিন্দিগিতে যেমন আমাদের কাছে মানুষ শত্রু আসে মানুষ শত্রু যেমন আমাদেরকে ক্ষতি করে আমাদের কাছে আটকায় ধরে আমাদেরকে বিভিন্ন চেষ্টা করে ক্ষতি করা। তো এরকম আমাদেরকে জিন শত্রু আমাদেরকে ক্ষতি করে তো আমরা যেমন দুনিয়াতে অনেক সময় দুনিয়াবী শত্রুর কাছে আঘাত মানে আঘাত খেয়ে বা ধরা খেয়ে অনেক কষ্ট পই এরকম জিন আমাদের কিরম আমাদের শরীরের মধ্যে আসে অসহ আমার মনের মধ্যে এটা হলো তাদের ইস্তিপাত এখন একটা ঘটনা ইবনে কাইম রহমতালা উনি জাদুল মাদের মধ্যে উল্লেখ করছে ওনার উস্তাদ ওনার পিও সাইকুল ইসলাম ইবন তাইমিয়ার রহমতাল ঘটনা উনি বলছে সাইকুল ইসলাম ইবন তাইমিয়ার কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে আনা হলে ইবন তাইমদার বলতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে তোমার কে বলছে উফুরুজি তার মানে একটা জিন ধরছে তোমার লা আ খরচু না আমি বেরবো না তো সে কেন কে আনা ও হেবু হু কে আমি মানে যার গায়ে আসছে তো ওকে বলছে ওরা খুব ভালোবাসে তুমি আছে বউটো আছে ও বলছে কি ওলা কি তুই এ তো তো না কে মা আহা মা উহু কিনা আমার ইচ্ছা আমি সেটা অস্বীতি ওলা কি না হলাই ইউরিত তোমার যাবে না মানে বেরোবেই না পাগল এগুলো যাওয়া হয় আর কি এখন জিনা তো মানুষ ভালোবাসে এরা এমন তার না ওরা আমাকে ভালোবাসে না ওদের বিধান আছে আলোচনা হবে জিন জিনা বিবাহ করা যাবে কিনা কি দেখে আলোচনা হবে ইনশাল্লার সামনে ওদের বাচ্চা হয় কিনা আমাদের সঙ্গে বিবাহ করে এগুলো সব আলোচনা হবে ইনশাআল্লাহ তো এখন ইমে তো বলছে বেরো কবে বেরোবে না এবার ইমে করছে কি আসলে ওনার তো নেকর মানুষ ছিলেন আর ছিলেন তা আমরা তো যদি আমাকে দেখলে মানুষ তো দূরে কথা হাসি পাই কিন্তু দেখলে এমনটা অবস্থা ছিল যে ওনাকে দেখলে মানুষই ইমানের নূর এমনি তো ওনাকে দেখলে এমনি মানুষই ইমানের একটা গাড়িয়া দেওয়া আত্ম মজা কারণ আসলে যারা আমল করে এবং যারা সত্যবাদী হয় তাদের জিন্দগি এটা অন্যরকম হয় আর যাদের জিন্দগি আমল নাই যাদের জিন্দগিতে আমলে কোনো মিজা ইমানের নাই তাদের কথা কাজে অত মিল আসলে তাসির হয় না মানুষের কাজ অত তুমি তাই ওই হাত দিয়ে কাদের পর বাইরেছে বাইরে তখন ওই আবার বাইরেছে কয়েকটা বাইরেছে দেওয়ার পর মেয়ে চলে গেছে গেলে এবার যেটা বস করেছে ওইটা চোখ খুলে মানে আমি কোথায় আমি কোথায় আছে এখন তা বলছো তুমি তো শায়কের এখানে আসো তা বলছো আমার কী হয়েছে তোমার তো জিন ধরছিল পরে এরকম এই অবস্থা তারপরে আর কি মোটামুটি তখন ওই ভুলে গেছে তখন জিন বেরিয়ে গেছে বেরোয় গেলে আবার জিন বলতেছে আনা আখ রোজু লি কারা আমার তেলির শেখ তা সেই শায়কের কারামতির কারণে বেরোয় পারলাম না বেরোতাম না যত কাজ করতে নিয়ে কামল করতেন মনে করতেন যে এটা তো আল্লাহ তালাই করাইছে আল্লাহ তালাই সাহায্য করছে কিন্তু ওনারা কখন এটা বলতেন না যে আমি অনেক কিছু করে আমাকে যদি কত ভাই আপনি যে কিভাবে নিয়ে কামল করতেছেন আমি অত্যন্ত মনে খুশি হতো ওর বাবা জানিয়ে গেছে এতটা টেটের পাতাম না যে জানিয়ে গেছে আমরা গিয়েছে যে বাঘার ম্যাটসে তো ম্যাটসে গেলে ওখানে প্রায় জন ছেলে মাগরি বেলা আসর আগে বয়ান করছি তিনজন আসরের পরে জন তো বেশি এই ভাগ এত কষ্ট হয়ে আসতাম তিনজন আর দশজনের বয়ান শোনা করার জন্যে আমরা বইটা এই সব কিছু বইটা দিয়ে খুব পুস্ত নিয়ে গেছি এবার বলছে ভাই মাগরিবন্ত দেখি কী হয় তো মা দিয়ে পরে এলান করছি তা আমি নামাজ পড়লাম এনে গেলি তা আমার মনে হচ্ছে বড় আলেম দিয়ে আমি পড়াতে চাইছিলাম না মুসাফির তো না পড়াই দিছি। মুসাফি হলেও তো সবার ছিল অনেক সময় তা পড়াইছে পরে এবার দেখি যে আপনার আশিজন লোক প্রায় বসে গেছে এখন পৌঁছলে তা আমার আলোচনা দিয়েছে মিনিট তা আমি দশ মিনিট তো আমার শুরু আগে দশ মিনিট গেছে তা কথিক্ষতি প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট মিনিট হয়েছে বলি এবার ওরা সবাই নিয়োগ করেছে আলহামদুলিল্লাহ আমরা খুব নেকামল করো তো ওখানে একটা দেখলাম যে ওদের সবাই কাজের জন্য নোট করছে মানে আমাদের সঙ্গে ওরা জন্য খুব চেষ্টা করতেছে বইটি তো একটা ওদের সবাই প্যারাডক্সিক্যাল সাদির দ্বারা প্রভাবিত যে প্যারাডক্সিক্যাল শাদি পড়ছে ওখান থেকে টুপি আসছে আমল করতেছে বা যারা পাইছে প্যারাডক্সিক্যাল শাদিট তারই বাজার ভাইটাই আমি মেসাজ ভাই আপনার একটা সুষমাত দিয়ে আমি জানাইছি ওনার ওখানে তো আমি ভাই দ্বিতীয় বই অনেককে তা আপনারা এই ঘটনা তা দিয়ে আমি একটা বলছি ঘটনা বলবো তো ভাই প্লিজ প্লিজ বলেন ছেন এটা আর বলা যাবে না পরে বলতে হবে ইনশাল্লাহ তো আরিফাজিল তা এখন বিশ্বাস এতটুকু যে আসলে এই লোকটা নিজেও জানে যে তার কাজ কতটুকু চলে আসছে সে নিজেও টের পায়নি আল্লাহ তালাজা তাকে এতদূর কবুল করে এনেছে মানে ছোটো একটা মানুষ কেন জ্ঞানী এত বড় জ্ঞানী ব্যক্তি তো আল্লাহ তালাজা তাকে এতদূর পর্যন্ত তার কাজের জন্য আল্লাহ তাকে নিয়ে আসবে কবুল করবে সে ধারণাও করতে পারে না যে তার কাছে এত মকবলিয়া চেয়ে পেয়ে গেছে কিন্তু সে তো মনে করছে যে কতটুকু বা পাইছে সে তো এখানে বলতেছে আল্লাহ তালা যাকে যে কাজ করান তো সে কল্পনা করতে পারে না যে সে কত সৌভাগ্যবান আপনাকে যে আল্লাহ তালা দিনের কাজ করাচ্ছেন বা করাতে চাচ্ছেন আপনার কাজ কতটুকু আগাইছে কত সৌভাগ্য আপনি জটির পাবে না এখন কেমন দিন অবাক হয়ে তাকায় থাকবে যে আল্লাহ এত কাজ হয়ে গেছে আরিবাজাদ ভাই উনি কোনো কল্পনা করছে খুলনার মতো একটা গ্রামী এলাকায় বাগ্রাটে ওই জায়গা ওইখানে এতগুলো ছেলে আশিরা ছেলে প্যারাশিকাল সাজিদ বাগ্রাটে এসে গেলাম খুলনা বাড়ছে আলোচনায় ওইখানে দেখলাম প্যারাডোসিক্যাল সাজিদ সাজিদ আর সাজিদ মিনার বাইয়ের নাম কিছু কিছু চেনে অত না সাজিত মোটামুটি সবাই চেনে তা আসলে আল্লাহ তালার কাজ এভাবে নেই তুমি কাইউম রকম উনি এই একটা দেবে একটা মহিলারে এই জিন সে তার থেকে গাড়ের থেকে বেরোলে সে বলবে যে আপনার যদি বেরোচ্ছে সে বলবে যে না তুমি তো আল্লাহ যদি বেরো এই উনি কি কী চিন্তা করলেন যে আমার কথা এ হবে যাবে এখানে যাবে ওইখানে পৌঁছাবে উনি কিন্তু ওনার কথা যে গেছে তো সত্যি যদি মানুষ নিয়ে কাজ করে চেষ্টা করে আল্লাহ তা তার কাজ কবুল করেন এবং তারকে আজকে সরাই দেন আর কাজ এখ্লাস না থাকে তো সে অনেক কাজ করে কিন্তু তার কাজ নষ্ট হয়ে থাকে তো কাজ অনেকে করে আল্লাহ তাদের কাজ কবুল করে নিয়ে ছড়াই দেন আর অনেকে কাজ করে তার কাজ থেকে বাগবু বেরোয় তার কাজ নষ্ট উন্মাতে ধ্বংসের কারণ হয় তো এই জন্য বাড়িটা মাথায় রাখা যে কাজ করতে পারা বড় বিষয় না কাজের কাজ করতে পারাটাই বড় বিষয় যে কাজের কাজ করতেছি কিনা যে এমন কাজ যেটা আমার আখে তো থাকবে কিনা তো এই জন্য এই ঘটনাটা একটা ঘটনা আসবে ওটা আমার জিনে আলোচনা মধ্যে আনবে ইনশাল্লাহ তো এটা উদ্দেশ্য যে আমরা যে কাজ করছি এটাকে ছোট না করি কেন আল্লাহ আমি আগে বলছি যে কাজ আমি শুরু করবো অল্প থেকে কিন্তু আল্লাহ তালা কোন নিয়ে যাবেন তা আমি নিজেও টের পাবনা কোথায় নিয়ে গেছেন কিন্তু দুঃখের বিষয়টা যে মনে করছি আমাদের কি হবে কিন্তু কবরের ইন্তেকালের পর দেখতে হবে আসলে হাকিকত কত কঠিন ছিল একটা তাপসিরা একটা তাপসি শোনাচ্ছে এটা আমরা প্রশ্ন তো করবো তো কিতাইমই লিখছে আল্লাহ কোরআনে বলছে এই কথা বাতি কিয়ামত নিকটে হয়ে গেছে তো অনেক বৃদ্ধির প্রশ্ন আসা শুরু করছে যে কিয়ামত চৌদ্দোশো বছর ধরে বলা আছে নিকট হয়ে গেছে নিকট হয়ে গেছে তো চৌদ্দোশো বছরের দিয়ে কাছে আসলো না তো নিকটেই বলতেছে বারবার কই নিকট তলো না তো কিতায়ময়ী লিখছে যদিও আসলে তাফিমুল কোরআনরা অনেকে বলে যে ওনার সমস্যা সমস্যা তো অবশ্যই আসে কারণ রাজনীতি ব্যক্তিগত কথা বিশ্বাস করা খুব ঝামেলাপূর্ণ তারপরে একেবারে সার্বিক বিবেচনে ভালো পড়া যায় খারাপ না একেবারে তুমি এটা কথা লিখছি ও কথা আমি ওখানেই পাইছি আরও অনেক তাপশ্রীমদী পাইছি উনি বলতেছিলেন যে দেখেন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সালাম বলছেন যে এই ব্যক্তি ইন্তেকাল করে যখন কবার উত্তর দিতে পারে উত্তর দেওয়ার পর তাকে বলা হয় যে তোমার তুমি কোথার থেকে পাইছো মিন আইনে দাঁড়াই তা তখন সে বলে যে আমি করা তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়ছি এর আবার তুমি ঘুমাই পড়ো তো ঘুমাই পড়ো তোমার এরপরে ডাকা হবে তুমি এখন ঘুমাও রিল্যাক্স রিল্যাক্সের সাথে ঘুমাও ও কি করবে ঘুমাই পড়বে ঘুমিয়ে পরে বা দ্বিতীয় ফুক যাবে এই ফুক দেওয়ার সময় ওরা বলো আরে কে ডাকে রে গোয়ালাম তো এই মাত্র এক মিনিট না দুই মিনিট হয়েছে তাও বিষয় নেই ডাকলো কে তোমার আরে এক দুই মিনিট না লক্ষ লক্ষ বছর ঘুমাই পড়ছো তোমার আর ঘুমালাম ওঠো ওঠো তো আখেছো জগৎটা তো আমাকে চব্বিশ ঘন্টার মতন ঘরে না যে গরির টাইমে যেমন ঘুরতেছে আমাদের ওকে তো গরির টাইম ঘরে সূর্য তোর হয় না জগৎটা ভিন্ন জগৎ তো যা নেই কামেও থাকে তো ইন্তেকালে করার পরপরই তো দেখা যায় তার জগতের সময় একেবারে জান্নার পর্যন্ত একটু সময় মাত্র বিচারে মাঠে দাঁড়াবে একটু আসলে সময় যে দাঁড়ানো আগে যা হো যত পার করো অর্থাৎ তার ইনতেকালের পর তার পর্যন্ত দুই মিনিট মনে হবে পর থেকে জান্নার পর্যন্ত দুই মিনিটের মতো মনে হবে দুই মিনিট মাত্র মরে দুই মিনিটের মধ্যে জান্নাত এরকম মনে হবে আর তার কত সহজ না নে ইমান তাজা থাকলে দুই মিনিট আর কবরে তো নিয়ে কামল পাইতেই থাকবে শুয়ে শুয়ে দেখবে যে আমি যত কামল করি নি দুই কোটি কোটি লোকের নামাজ সব কোটি কোটি মানুষ ইমানের সব এইগুলো পাইতেই আছে। কোটি কোটি কোটি কোটি মানুষ পূর্ণ রেফেতে বেঁচে আসছে সেই সব কোটি কোটি মেয়েরা দিনে পথে আসছে সব তো চিন্তা করে যে মেয়ের তো এই পুরনো দেখা যাবে যে হবে তখন তাদের সব সব তার আমল গেছে তো ভাই নেক আমল বাড়ানো দরকার আর জাননার এমন জগৎ যে যারা বদ করে খুব কঠিন হবে এই সময় তাদের শেষই হবে না যদি একটা হাদিস বলেই লিখছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ মহাদেশদের মধ্যে একজন ছিলেন শাহউলি আলাহ মসজিদ উনি বলছে সাউল্লাহ হুজাতুল্লাহ বালেকহমদ উনি লিখছেন যে অনেকে প্রশ্ন করে যে মোমিনদেরকে কবরে কেন আজব দেওয়া হবে কাফেরদের তো কবর বুঝলাম কিন্তু মোমিনদেরকে বিচার হওয়ার আগে কেন কবর আজব দেওয়া শুরু করবে বিচার জানো হয়নি জান্নাতি না জান বিচার তো না তাই কবর কেন যা শুরু করবে তো কি উনি উত্তর দিচ্ছে হাদিস দেয় যদি হাদিসটা বলছে কিন্তু আসলে উনার মতন হাদিস উল্লেখ করা এবং সদেবের মানকে অভিমান নেওয়া এটা অনেক বড় বিষয় কেন পৃথিবীর আরবরা অনেকের ব্যাপারে কিলোকাল করলেও ভারতবর্ষে অনেকে কিলোকাল করলেও কিন্তু অলিল্লা মহার্জ দেহ রহমদারকে নিয়ে কারোর কোনো কিলোকাল ছিল না যে এক ব্যক্তি সবাই জানে যিনি যেরকম মহাজেদ ছিলেন যেমন ফকি ছিলেন তেমন বেদাদ্রোধী লোক ছিলেন আকিদাগতভাবে কোনো ট্রুটি কেউ এটা বিশ্বাস করবে না পাগলেও বিশ্বাস করবে না আকিদে তুই ছিল তো উনি বলতেছিলেন যে খাদি আহমদ বললেন যে মোমিনদেরকে এবং কাফেদেরকে যদি একসাথে করায় মাঠে কারণ কাফেরাও দেখবে যে তোরা তো কি তোরাও তো বিচারে বাকিদার যার যাচ্ছিস আর মুমিনা সিন্ধাবি কী ব্যাপার নিয়ে কামল করলাম সব করলাম ওগের সঙ্গে যার করালো এটা বহুত বিষয় না ইগোতেও লাগবে এমন তো অনেক কিছু লাগে তখন তো লাগবে যে কে ডাকি তো আসলে আল্লাহ তালা কবরের মধ্যে আজাব দে অধিকাংশ মানুষের জান্নার পর বিচার ময়দানে উঠানোর পর্যন্ত তার অধিকাংশ গুণা সব মাফ করে দেবে বাবা তার গুনাকে মাফ করে উঠাই যে ঠিক আছে তোমাকে আজাব দিতে তো আজাব পাইছো ভোগ করছো কারণ আজাব দে তো তোমার হবে তো তোমার তো কবরতে শুরু হয়ে গেছে তো কবর আজ ভোগ করে দাও তুমি এখন পাক পবিত্র এবার বিচার হো তুমি জানছো যাও কারণ তোমার বিচার আগেই শেষ যে বেশি করছে তাকে তো ওইখানেও শেষ হবে না তাগতের পরে আবার চলবে যে একটু হোক দ্বিতীয় পর্ব প্রথম রাউন্ড শেষ দ্বিতীয় রাউন্ড তাই জন্য আসলে এটা খুব কঠিন বিষয় আমরা তো দ্বিতীয় রাউন্ডে খেজ বলে মনে আসে প্রথম রাউন্ডটা আমাকে আর শেষ হবে না দ্বিতীয় রান্ড চলে না ভাই একটু আমি নিয়ে আমল করি বাড়া একটু আমলে তারকা আমাদের বারবার বলেন বিশেষ করে আব্দু আবা জাকারের সাহেব উনি যে পথে যেই করে ওনার বেশায় কিন্তু উনি বলতেছিলেন যে আমাদের টুপির বিষয় নিয়ে বলছেন টুপিটা পড়ার দরকার সোমনাথে পাঞ্জাবিগুলো আসা সোমনাথ বলতে উত্তম আসা দরকার আমাদের জিন্দগিতে আমাদের দেখলে যাতে প্রথম দাগ মনে হয় যেটা মুসলমানের আদর্শ মুসলমানের আপতিক নিয়ে আসছে। তো এই জন্য আমাদের দায়ীটা রাখা আমরা টুপিটা পরা আমরা পাঞ্জাবি পাইজামাটা পরা এই মাম করি তো এটা অনেক উত্তম হবে কারণ এইগুলো তো এইগুলো সবের কাজ যে রসুল আকরি উত্তম পোশাক পরা ইনশাল্লাহ এটা বলতেছি এবার সুননাথ আমার খবর দা বলে না যে আমি সুনাত বলছি আমি বলেন বলছি উত্তম পোশাক তো কমপক্ষে প্যান্ট শার্ট পুলিশ সব এটা কোনো গ্যারান্টি নে প্যান্ট শার্ট পুলিশ হবে কিন্তু এটা অবশ্যই আছে যে মোমিনদের মতন পোশাক পরা মোমিনের অনুরোধ চলা এটা অনশ্য আলাদা আছে মোগলিয়াতে অনেক সবের কাজ রাখে তো আমরা নিয়ত করি সামনের সপ্তাহ থেকে আমাদের এই হাদিসে ওই যে বাচ্চাকে আলোচনা আসবে তো জাদুর মধ্যে আমরা জিন জগৎ না বুঝলে জাদুর জগৎ না কারণ জিনের সঙ্গে জাদুর একটা বহুত বড়ো অদ্ভুত সম্পর্ক রৎপোত কারণ জিন এই জাদুর মূল ম্যাক্সিমাম হয় জিন দ্বারা তো এই জন্য জিনের জগৎ যদি না বুঝি জিনরা কীভাবে খায় কিবে ঘুমায় কি করে না করে বিবাহ করে কিনা না অমোক তুমি যদি না বুঝি তো জিনকে জগতে আমরা কখনো জাদু জাদ বোঝা জিনরা এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা জিনদেরকে আমি সেগুলো একবারেই বলতেছি আমাকে আমরা বসে বলছি ভাই আমি জিন যদি বস করি কেমন হবে বস করতে পারবো কি এটা বলতেছনি তা আসলে এটা একটা প্রশ্ন তো আসতেই পারে কারণ আমরা যে জগৎ যাই না কোরআনিসকে জগৎ বলিনি এটা তো আসলে এই যে আমরা উচিত ছিল কি তাদেরকে এটা জানানো কিন্তু আমরা এই প্রশ্ন আসলে আমরা অবাক হয়ে যাই উনি এই প্রশ্ন করলো কেন উনি তো সঠিক করছে জানতে চাইছে যে ভাই জিনের বিষয়ে কেন কারণ এটা তো আল্লাহ এদের বিষয়ে তো আল্লাহটা বিধান আছে এটা এই বিশেষ করে এই জগৎটা জিন এবং ফ্রেশ জগৎটা খুব ক্লিয়ারলিভাবে জানা দরকার খুব ক্লিয়ারলিভাবে জানা দরকার তা আমরা সামনে সপ্তাহ থেকে জিন জগৎ নিয়ে আলোচনা শুরু করব এই ফ্রেশার জগৎ আলোচনা শুরু করবো এরপরে জাদু গুলো নাহলে কিন্তু জীবনে বুঝে আসা সম্ভব নয় এই যে বলছি যে রিয়াদু সালিন দার্স আর আপনারা কুয়েটা যে কজন যারা নেই তাদের তো চলে যাচ্ছে অনেক আস্তে করে যা শুরু করছে তো মোটামুটি এমন হওয়া যাতে শিক্ষানীয় হয় শুধু একটা কিতাব কি মার্ক্সাত যে কিতাব শেষ করা মানে সিলেবাস না হয় পড়া লেখা যেন আগাতে ঠিক আছে না